وما يدل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ رساله وأتى الأمانة ونسعها الأمة وكشف بإذن ربه الغمة وترك على بيضا ليلها كنهرها لا يزب عنها إلا هالك.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 وفرقاره الحميد بعد عوض بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي وماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين يقول عزبين قائل يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء وبعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الفاسدين أن الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أخر جبه داود وابن حبان في سحيه وسحهه ووافق عليه ابن حجر رحمه الله تعالى أن عن أبي لقية من ابن الداري الذي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليبلغن هذا الأمر ما بلغ الليل والنهار ولا يبلغ الله سبحانه وتعالى بيت مدره ولا وبره إلا أدخله الإسلام أو كلمة الإسلام بعز عزيز أو ظل دل دليل عزا يعز الله به الإسلام وظلا يذل الله به الكفر أخرجه الإمام أحمد في المسند والحاكم في المسند وقال صحيح الأستاذ ووفق عليه الزهبي رحمه الله تعالى সম্মানিত আজকের এই সুন্দর আয়োজনের সভাপতি মাহরুল কর্বিয়া ও সাক ইসলামিয়া ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক ফদিরাতুল শেখ আফিয়াবুল সামান ইকাম সালামুতাল অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত হলাম এক রাম সম্মানিত উপস্থিতি দিন বায়ুবনের আলমিনের অসংখ্য গুরুত্ব শুক্র উদাহর করছি যে মহানরা পুলিশ দুপুর জেনারেল মেহেরবানি করে আমাদেরকে সলাতুল মাকিবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মজলিসে এখানে একত্রিত হওয়ার তফলিক দিয়েছেন এজন্য আল্লাহ আকুর আলমিনীর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই নিজে বায়ু বোনেরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকের যেই আমার যে আলোচ্য বিষয় অপসংস্কৃতির বিভীষিকা অথবা অপসংস্কৃতির কবলে মিস্ত্র উম্মা এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করব অনেক দীর্ঘ আলোচনা করা কঠিন যেহেতু বিষয়টি অনেক দীর্ঘ আলোচনা দাবি করে কিন্তু আমাদের হাতে সেই সময় নেই সময়কে সামনে রেখে আমরা চেষ্টা করবো কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের আলোচনা শুরুতেই ও এবং সপ্তাহের সেই কথা কথার মাধ্যমেই আমরা শুরু করতে চাই যেটি এবং সপ্তাহে বললেন যে ইসলামকে মূলত বিভিন্নভাবে দিন বিভিন্ন টুকরো টুকরো করে দেওয়া হবে যদি ইসলামের মধ্যে এমন কিছু সংখ্যক লোকের আবির্ভাব ঘটে যারা ইসলাম এবং জাহাঙ্গীর মধ্যে পার্থক্য করতে যায় না ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে তাহলে ইসলামের বিপরীত যেই দিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যদি সেগুলো আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইসলামের উপর যেভাবে প্রতিষ্ঠিত থাকার কথা সেভাবে প্রতিষ্ঠিত থাকতে পারবো না এই আজকে ইসলাম জানার পাশাপাশি আমাদেরকে ওই বিষয়গুলো জানতে হবে যেগুলো আমাদের সংস্কৃতির বাইরে যেগুলো আমাদের কালচারের বাইরে যেগুলো আমাদের চিন্তা চেতনা মূল্যবোধের বাইরে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে অন্যথায় আমরা আমাদের আমাদের আহলাকের দিক থেকে ক্ষতিগ্রস্ত হব আমরা আমাদের আপিদার দিক থেকে ক্ষতিগ্রস্ত হবো আমরা আমাদের মূল্যবোধের দিক থেকে ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি তাই এই অপসংস্কৃতির বিষয়গুলো আমাদের জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের এই কথা জিনিসটি করব ইসলামের মধ্যে মূলত এখন এমন কিছু সংখ্যক লোক ভাবে ঢুকে গিয়েছে যারা কোনটি জাহিলিয়াত আর কোনটি ইসলাম এ দু পার্থক্য করার মতো জ্ঞান নেই বরং এর চেয়ে হতবাক বিষয় হচ্ছে এই মুসলিম বুম্মার মধ্যে এমন কিছু সংখ্যক যারা আজকে মুসলমান দাবি করছে তারা জানে না যে ইসলাম কাকে বলে তারা শুধু দাবি করছে যে আমি মুসলিম অথচ আকিদার দিক থেকে তারা সামান্যতম মুসলিমদের চেয়ে পিছিয়ে নেই আখলাকের দিক থেকে তাদের কোন চরিত্র বলতে কিছুই নেই মূল্যবোধের দিক থেকে তাদের কোন মূল্যবোধ যেটা ইসলাম অনুমোদন দিয়েছেবোধ তাদের নেই তারা কিসের মুসলিম আর কিভাবে মুসলিম হলো এদের অধিকাংশই মূলত মুসলিম হয়েছে কিসের ভিত্তিতে একটাই তাদের ভিত্তি সেটা হলো কোন একজন মুসলমানের জন্ম গ্রহণ করেছে কিন্তু কোনোদিন ইসলাম গ্রহণ কোনোদিন ইসলাম গ্রহণ করেনি শুধুমাত্র একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে আর মনে করছে যে মুসলিম এটি কোনদিন হতে পারে না যেমন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না তেমনি ভাবে শুধু মুসলিমের ঘরে গ্রহণ করলেই আপনি এমনিই মুসলিম হয়ে গেলেন এটি অটোমেটিক বিষয় নয় বুঝতে পেরেছেন কিনা এটা ডিজিটাল অটোমেটিক বিষয় নয় যে এমনিতেই হয়ে যাবেন বরং আপনি ইসলাম গ্রহণ করতে ইসলামকে মেনে নিতে হবে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আপনার জীবনের জন্য বাস্তবায়ন করতে হবে তাই আজকে মুসলমানদের মধ্যে মূলত এমন একদল লোকের আবির্ভাব বলেছে যাদের চিন্তা চেতনায় মূলত জাহিলিয়াতে ভরপুর চিন্তা চেতনায় জাহিলিয়াতে ভরপুর অপশোষ ভরপুর তারা নিজেরা শুধুমাত্র মুসলমান কেউ কেউ শুক্রবারে শুধু জুমার দিন নিজেকে মুসলিম হিসেবে দাবি করার সুযোগ আছে এছাড়া আর কোনোদিন সুযোগ শুক্রবারে জুমার সময় দেখে মসজিদে উপস্থিত হয় লোকদেরকে দেখার জন্য যাবেন মুসলিম এটি একটা সহজ পদ্ধতি কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আক্রান্তের নাজের আশা করতে পারবেন না মুসলিম দাবি করতে পারবেন ইসলামের কার্ডটুকু পাবেন না কারণ এই কার্ড পেতে হলে আপনাকে ইসলামের জন্য আপনার কাজ করতে হবে ইসলামের দাবি আপনাকে পূরণ করতে হবে ওই বেতাহ ওই কার্ড আপনি পাবেন না যে কার্ডের মাধ্যমে আপনি মুসলিম হিসেবে পরিচয় আজকে নয় কবরেও দিতে পারবেন মহাস্বর যখন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বাক্ল প্রাপকে একত্রিত করবেন সেদিন মাহরে উপস্থিত হয়ে নিতে পারবেন আল্লাহ আব্বুল আলমিনের কাছেও পরিচয় দিতে পারবেন সেই কার্ডটুকু আপনার হবে না যদি আপনি ইসলাম এর সাথে জাহিরিয়াতকে মিশিয়ে ফেলেন বন্ধুগণ রসুল্লাহ সাল্লাম যখন এই দাওয়াত নিয়ে আসলেন তখন ইসলাম একটি মতাদর্শ একটি জীবন ব্যবস্থা একটি দিন একটি ধর্ম এবং লোকদের জন্য জীবন পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র নির্দেশনা এর বাইরে আর কোন নির্দেশনা পুরো যুগে কোন নবী এবং রসুল নিয়ে আসেন আল্লাহ তারা বলেন ইসলাম ছাড়া ইসলামকে বাদ দিয়ে যদি কেউ আর কোন চেষ্টা করে নতুন কিছু দিনের মধ্যে অন্যখান থেকে আনার জন্য চেষ্টা করে আমদানি করার জন্য চেষ্টা করে ফেলাই ইয়কল তার কাছ থেকে সেটি গ্রহণযোগ্য হবে না আল্লাহবুল আলমিনের কাছে সেটি গ্রহণযোগ্য হবে না শুধু গ্রহণযোগ্য হবে না তা নয় বরং ওয়াহু আফিল এবং আঘ্রাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আপনি যা ইসলামের মধ্যে আমদানি করছেন সেটা যেই হোক না কেন যেই সংস্কৃতি হোক না কেন পৃথিবীর যে ভূখণ্ড থেকে আনেন না কেন যতই মজাদার চটকদার চমৎকার আকর্ষণীয় সংস্কৃতি হোক না কেন এগুলোর মাধ্যমে মূলত আপনি শয়তানের সন্তুষ্টি লাভ করতে পারবেন আল্লাহ অন্তর্ভুক্ত হবে বরং আপনার আখেরাত কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই রসুল সাল্লাহ আলুসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন এর আগে ওই মক্কা मुस्क सम मध्य संस्कृति प्रचलित मूलत जाहेरी संस्कृति बुझे पेरा जहरी संस्कृति इसलमृतर एक कथा परिचय से बाहरी जो संस्कृति आई सबग जाहरियत सबग जाहरियत कारण জাহেরিয়ত শব্দটি এসেছে মূলত আরবি ভাষায় আপনারা যারা আরবি বুঝেন বলতে পারবেন আর জাহাজ শব্দ থেকে মূর্খতা জাহাজ শব্দ হচ্ছে মূর্খতা এখান থেকে জাহিরিয়ত হচ্ছে এমন কাজ যে কাজের মধ্যে মূলত জ্ঞানের অভাব রয়েছে যে কাজের মধ্যে জ্ঞান নেই বা মূর্খতা রয়েছে এমন কাজটাকে কি বলা হয় জাহেরিয়ত বলা হয়ে যায় যেহেতু রসুল্লাহ সাল্লাম সাল্লাম মূলত বিশ্ববাসীকে আলোকিত করেছেন বিশ্বের মাধ্যমে ওহির মাধ্যমে ওহি হচ্ছে একমাত্র জ্ঞান এর বাইরে কাছে মূলত আর কোন জ্ঞান এবং রসুল উল্লাহ হাদিজ দেখবেন দেখবেন আলি আইন শব্দ ব্যবহার করা হয়েছে আলে আইন দিয়ে বোঝানো হয়েছে মূলত ওহাইকে ওহি হচ্ছে শুধুমাত্র জ্ঞান যার মাধ্যমে মানুষ নিজের জীবনকে পরিচালিত করতে পারে যার মাধ্যমে মানুষ হেদায় লাভ করতে পারে যার মাধ্যমে মানুষ তার রপকে চিনতে পারে যার মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাপরিত রসুলদের পরিচয় লাভ করতে পারে যার মাধ্যমে একজন মানুষ নিজের নার্ভসের উপর নিয়ন্ত্রণ করতে পারে নিজের বুঝতে পরিচালিত অন্যগুলোর মাধ্যমে সম্ভব আপনি দেখেন অহির জ্ঞান বাদ দিয়ে যদি কেউ চেষ্টা করে দেয় পর্যন্ত যদি চেষ্টা করে তার রক্তকে চিনার জন্য চিনতে পারবে কিনা অসম্ভব দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় ইম্পসিবল কোনদিন হতে পারে এজন্য যারা অহির জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে পৃথিবীর যে মুখণ্ড হোক না কেন তারা আল্লাহকে চিনতে পারেনি তারা আবিষ্কার করেছে আজকে বিজ্ঞান আপনারা দেখেন বিশাল বিশাল আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহকে আবিষ্কার করতে আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি সবকিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে কিন্তু আল্লাহ আলমিনকে আবিষ্কার করতে পারেনি কেন কারণ হচ্ছে যেহেতু তাদের কাছে সবচেয়ে বড় যে জ্ঞানের উৎস সেটা কি ছিল তাদের কাছে ছিল না অভাব ছিল না তাই রসুল সাল্লা ওহির জ্ঞানের বাইরে যত মানুষ যত কিছু আবিষ্কার করেছে সেগুলোকে এক কোথায় জাহিরিয়াতি ব্যাখ্যায়িত করেছে সেটি ইসলাম আসার আগেও জাহিরিয়াত আর ইসলাম আসার পরেও কি হবে আপনার কি মনে করেন ইসলাম আসার পরে কি সেগুলো জাহিজাতির জন্য আল্লাহ তার পক্ষ থেকে একজন দুইজন নয় যুগে যুগে আবুল বসর আদম আলী থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ মী মাহমুদ নসুল্লাহ সাল্লাহ আলী পর্যন্ত দাওয়াত দেওয়ার কারণে এর বাইরে যত শিরকি মিশ্রিত অথবা মানুষের যত আবিষ্কার আছে যেগুলো মানুষের জন্য মানুষ নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য আবিষ্কার করেছে মন চিন্তা ধারা। এইসব কিছু মূলত এগুলো কিছু না কিছু সংস্কৃতি বলতে যেটাকে বুঝাবে এর বিপরীতে যত অপসংস্কৃতি আছে সবগুলো অপসংস্কৃতি মূলত ইসলামের কাছে এগুলো জাহিরিয়াতে নামান্তর বুঝতে পেরেছেন না। এগুলো জাহিরিয়াতের পরিচয় বহন করবে আসুন এরপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করব এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি النبي صلى الله عليه وسلم وهو يحدث اصحابه আমি যখন রাসূলুল্লাহ الله আলাইহি সাল্লামের কাছে আসলাম وهو يحدث اصحابه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাথীদেরকে নিয়ে কথা বলছিলেন তিনিও কিন্তু সাহাবি শুধু সাহাবি নয় মধ্যে যারা সবচেয়ে পরিচিত ছিলেন জ্ঞান গৌরব তিনি বলতেছেন আমি আল্লাহ রাসুল সাল ইসলামের কাছে আসলাম এসে দেখলাম রসুল ইসলাম তার সাহাবিদের সাথে কথা বলছিলেন কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লা বলে উঠলেন বা বললেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল যে এই সময়টুকু জ্ঞান চলে যাওয়ার জ্ঞান বিদূহিত হয়ে যাওয়ার সময় সে গিয়েছে। জ্ঞান তো তখন আসতেছিল কিন্তু আবার জ্ঞান চলে যাওয়ার সময় কাছে কাছাকাছি হয়ে গিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহাম এই হাদিস থেকে বুঝা যাচ্ছে যে জীবনের শেষ লগ্নের যে কথাগুলো বলেছেন তার মধ্যে হাদিস যে জ্ঞান চলে যাওয়ার একটি সময় আমার সামনে আমি লক্ষ্য যে জ্ঞান হারিয়ে যাবে তোমাদের কাছে কি লিখে যাচ্ছে সেটি জ্ঞান কিন্তু এর চলে যাওয়ার সময় এসে গেছে আমি বলে উঠলাম রাসুলসাল্লাম আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হোক কিভাবে আপনি বলতেছেন যে জ্ঞান চলে যাওয়ার সময় এসে গিয়েছে আর জ্ঞান আমাদের কাছ থেকে চলে যাবে এটা কিভাবে সম্ভব কোরআন আমরা তো এখন কোরআন এখন আমরা কোরআন করি আর এই কোরআন আমরা পড়ছি না শুধু তা নয় বরং আমরা আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিচ্ছি ও ইউআল্লিমুহু আবনাউনা আবনাউহুম আমাদের সন্তানদের সন্তানরা তাদেরকে কুরআন তাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেবে এইভাবেই তো পরম্পরায় কুরআন লোকেরাশিতই থাকবে কুরআনের ইলম চর্চা হবে তাহলে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিভাবে বলছেন যে জ্ঞান উঠে যাওয়ার সময় এসে গিয়েছে এসে যাচ্ছে কারণ এমন একটি বিষয় আল্লাহ সাল্লা আকর্ষণ করলেন যে আলোর উপর যেই ওয়াহাই রুম্বাতে মোহাম্মদী সাল্লাহস্লামকে রেখে যাচ্ছে এই ওয়াহাই আস্তে আস্তে বিষ্ল হয়ে যেতে পারে আস্তে আস্তে দূর হয়ে যেতে পারে আস্তে আস্তে কাছে কাছ থেকে হারিয়ে যেতে পারে জিয়াদম্পরায় শিক্ষা দেব তাহলে জ্ঞান উঠে যাবে কিভাবে আজকে কোরআন আছেন আমাদের মাঝে কিন্তু কোরআন সেই জ্ঞান কি আসলে অবিকৃতভাবে আমাদের কাছে কি আছে আজকে আমাদের কাছে রসুল আছে না আছে কিন্তু তাই জিয়া দিন যদি আল্লাহ যখন রসুল্লাহ সাল্লা উল্লিউসাল্লামকে এভাবে প্রশ্ন করলেন তখন রসুল সাল্লা উল্লি সাল্লাম জিয়াদ যদি আল্লাহ তালুকে আরবি বচ্ছনা করা হয় থাকে তখন এভাবে বলা হয়ত মানে তুমি কেমন কথা বলছো তোমার মা তোমাকে হারিয়ে পেলুন্ত এরপর আল্লাহ নবী সালাম ইসলাম বলতেছেন আমি তো মনে করতাম তোমাকে সবচেয়ে জ্ঞানী লব্ধের মধ্যে একজন মনে করতাম কিন্তু এমন প্রশ্ন করলে মনে হচ্ছে তুমি বিষয়টি আয়ত্ত করতে পারো না বুঝতে পারো আজকে যে ইহুদি এবং খ্রিস্টানরা আছে রুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ দিন তাদের কাছে আছে কিনা আছে কোথায় চলে গেল তাহলে উঠে গিয়েছে তাদের কাছে কিন্তু এর মেল খোলস চাই গিয়েছে বুঝতে পেরেছেন কিনা এবং আপনি একটি পাত্রের মধ্যে যদি মাছ নিয়ে আসেন যে একটা পাত্র আছেন একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে আসলেন তাজা মাছ ওই মাছ হলে সবগুলো মাছ চলে গেছে আর আপনার পাত্রটি রয়ে আপনার কাছে পাত্র নিয়ে আপনি এখন বুড়াদি করতেছেন আজকের ইহিদ খ্রিস্টানরা আপনারা জানেন মুসা আলী মিসারাতাম তাদের কাছে তৌহিদের দাওয়া দিয়েছে কোরানে কেরিম সাক্ষী এই ইসলামের দাবাদ দিয়েছেন যে ইসলাম তেম পর্যন্ত মানুষদেরকে একই বক্তব্য দিবে এর মধ্যে দ্বিতীয় কোন বক্তব্য নেই আল্লাহর বিধানের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন কিন্তু আজকে এই হুদিয়া কি আল্লাহ রবুল আলমিন বিধানকে আনুগত্য করছে আজকে ইহুদিরা তাদের দিনটা কোথায় হারিয়ে ফেলল তাদের একজন বলছে ওজাইর এবনুর হাম এই এগুলো আমাদের মূষা যা দিয়েছে এগুলো তখনকার সময় ছিল এখন আর দরকার নেই আজকের হুদি সমাজকে আপনি দেখতে পাবেন বস্তুবাদী সভ্যতার মাধ্যমে তারা এমনভাবে তারা তাদের এটা তারা কেউ বলতে পারবে না ইহুদি ধর্ম যাতে বলতে পারবে না ইহুদি তারা ধর্ম প্রচার করতেছে তাদেরকে রাব্বি বলা হয় তাকে এরা কেউ বলতে পারবে না যে তাদের ধর্ম কি অথবা হচ্ছে এই ওহির মাধ্যমে যত আসমানের কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত আসমানের মধ্যে আলোচনা করা হয়নি আপনি ইহুদিনের তেলমুদ দেখেন তেলমুদের মধ্যে ইহুদিরা শেষ দিবসের মধ্যে কোন কিছুই নেই তারা শেষ দিবসকে অস্বীকার করে বসে আমাদের শেষ দিবস নেই বুঝতে পেরেছেন মানে সব হারিয়ে ফেলেছি শুধুমাত্র এই সাহেব মরিয়াম সালাম তাদের কাছে দাবাত দিলেন তাদেরকে আল্লাহ রকুল আলমের পক্ষ থেকে একটি কিতাব তাদের কাছে দিয়ে গেলেন শুধু দাবাত দিলেন তার নয় যাতে করে তারা পথভ্রষ্ট না হয় হেজাদের আলোচনাকে মাহরুব না করে এই জন্য একটা কিতাবেন কিন্তু রেখে দেওয়া যে ইঞ্জিন ইঞ্জিনটা কোথায় হারিয়ে গেছে নেই কোথায় হারিয়ে গেছে কে বা করে নিয়ে গেছে বলতে পারবেন এইসা আলী ইসালাম মৃত্যুর চাই বছর পর কোন একজন ধর্ম সে হাইকালে এর উপর নির্ভর করেছে তারা কিতাব রচনা করেছে তো কোন তথ্য নেই তাই আল্লাহ রাসু সালাম বলছেন আফলাফের দিক থেকে বরং আজকের ইহুদি সমাজ আজকের খ্রিস্টান সমাজ অথবা তাদের অনুসারে যারা আছে তো তাদেরকে দেখতে পাবেন তারা বস্তুবাদী যে সভ্যতা আছে এই সভ্যতায় নিজেদেরকে একেবারে একশো পার্সেন্ট নিজেদেরকে এর মধ্যে তারা নিমজ্জিত করে দিয়েছে ঠিক না এর মধ্যে নিমজ্জিত করে দিয়েছে তাদের কাছে তো অভিদ নেই তাদের কাছে তো অভিদের বিপরীত রয়েছে শেখ তাদের কাছে আখ অহিনতা নেই তারা মনে করে যে বস্তুবাদ আজকের এই বস্তু নিয়েই যা কিছু করা যায় বরং তাদের বাদ্রী যারা আছে তাদের গির্জা চার্চ এবং তাদের যে সমস্ত উপাসনালয় আছে এখানে যারা আছে তারা তাদের ধর্মের নামে এক নতুন ব্যবসা চালু করে দিয়েছে যে ব্যবসা থেকে আমরা নিজেরাও শিক্ষা নিয়ে একদল লোক এই ব্যবসা চালু করে দিয়েছে তাদের এই ব্যবসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসেন আপনি আসেন আমার কাছে তিনি বসে আছেন গির্জার মধ্যে চার্জের মধ্যে যে আপনি আসেন আমার কাছে আসলে কিছু টাকা দিলেন আর আপনাকে একটা সমস্ত গুণা আপনার ক্ষমা করে দিলাম আরে বাবা বিয়ে না করে তালাক দিলে হবে কিটা? না কেন হবে না যেহেতু আপনি কোন দুনিয়ার সমস্ত মহিলার তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় বিয়ে করলে তারপরে আপনার তালাক অধিকার পাবে ঠিক কিনা তাদের অবস্থা হচ্ছে এই এই গুণা ক্ষমা করলো কিভাবে সে ক্ষমা করলো কার গুণা ক্ষমা করলো তাকে এই অধিকার দিল কি গুনা ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ গুলা মিলিন কিন্তু তারা এসে নিজেরা আগুন গুড়া কোমা করে দিচ্ছে এই সমস্ত প্রতারণা করবেন না এবং আমাদের এই সমাজের মধ্যেও এই ধরনের লোক চালু হয়ে গেছে হয়েছে কিনা ওই যে আসেন আমার যদি মরিধ হন আমার মরিদ হলেই আমি আপনাকে সব লেখে দিব কবারের মধ্যে যাওয়ার সময় আমার এই চিঠি নিয়ে যাবেন কত বড় মুরব্বী দুনিয়ার মানুষের কাছে যারা নামতাম নেই দুনিয়ার মানুষের কাছে কোনো মর্যাদা নেই সে কবরে গিয়ে তার চিঠি নিয়ে যাবে কবরের মধ্যে কত বড় তৃষ্টা করেছেন দুনিয়ার কোন মানুষের কাছে চিঠি লিখে যার কোন মূল্য হবে না সে কবরের মধ্যে চিঠি না। এই ধরনের প্রতারণার মাধ্যমে আজকে আমাদের মুসলমানদেরকে এমনভাবে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে আমরা মনে করছি যেহেতু আমি অনেক গুণাগার এখন এই দু কোনো উপায় নেই কিন্তু যদি আমি বুঝতাম আমি যতই গুণা করি না কেন আমার একজন আমাকে ক্ষমা করবেন তাহলে তবা করতে পারো তুমি যদি আল্লাহ রাবুল আলমীর কাছে ফিরে আসতে পারো তাহলে তোমার সমস্ত গুণা আল্লাহ রব আলমীর ক্ষমা করে আমরা এটা বুঝতে পারি এটি এটি কিন্তু আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ একটি ইহুদি তার তাওরাতের অনুসারী বুঝতে পেরেছে কিনা তাদের কাছে একটি কিতাব এসেছে একজন উনি নবীদের মধ্যে একজন নবী বঙ্গরাসুলদের মধ্যে একজন মুসাই ইসলাতাম তাদের কাছে এসেছেন শুধু একজন দুইজন নয় বরং ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নবী বঙ্গরাসুলরা এসেছেন বুঝতে পেরেছেন কিন্তু তারপরেও তারা এই অহি এবং জাহিরিয়তের মধ্যে পার্থক্য না করার কারণে শেষ পর্যন্ত তারা জাহিরিয়াতকে এমনভাবে গ্রহণ করেছে যে আর ইসলামকে গ্রহণ করতে পারেন আর দিয়েছে ইসলাম করতে অন্য কোন দিনের দাওয়া দেয়নি যে আদেশটি শেখ হাক বর্ধমান বলেছেন হচ্ছে ভূমি ভাই এর মত তাদের সফলের দিন হচ্ছে একটি সুতরাং ইসলাম নিয়ে এসেছিল কিন্তু সে ইসলাম গেল কোথায় যাবে যেহেতু যাদের কাছে এই কিতাব রেখে যাওয়া হয়েছিল যাদের কাছে এই আইন রেখে যাওয়া হয়েছিল এরা সবাই মূলত ওই জাহেলিয়াতের সাথে এই আইনকে কি করতে পারে নাই তফাৎ করতে পারে নাই ভিন্ন করতে পারে নাই ফলে ওই জাহিরিয়তের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত জাহিরিয়াত থেকে নিজেরা আর বেরোতে পারে নাই এখন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন জাহিরিয়ত আর ইসলাম এই দিনের মধ্যে তারা পার্থক্য করতে পারবে ঠিক তাই হল খ্রিস্টানদের ক্ষেত্রেও এটা এক নম্বর বিষয় যে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই হাদিস থেকে দ্বিতীয় যে এই হাদিস থেকে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই এই কিতাব যে গুরু আল্লাহ আলমীর অবতীর্ণ করেছেন এই কিতাব থেকে যদি কেউ উপকৃত হতে হয় তাহলে সে এই কিতাবকে সত্যিকার অর্থে এমনভাবে বুঝতে হবে যেভাবে বুঝলে সে জাহিরিয়ত এবং ইসলাম এ দু মধ্যে পার্থক্য করতে পারবে অন্যথায় কিতাব থেকে উপকৃত হতে পারবে না শুধু তেলাবাদ করে গেলেন আজকে একজন লোক আছে আমাদের সমাজও আছে তো তাবাকির মতো কোরআনে করিমকে তেলাবাদ করে যাচ্ছে কোরআন তেলাবাদ করা আরাম নয় এই বাদ সন্দেহ কিন্তু যদি এই সারা বাংলাদেশের সমস্ত মানুষগুলো শুধু কোরআন তেলাবাত করে কোন তো কোরআনকে না বুঝে তাহলে তেলাবাসের মাধ্যমে আরো হৃদায়ত লাভ করবে কিনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা এই সমাজ তাদের কাছে রেখে যাওয়া তওরাধ এবং ইঞ্জিন থেকে উপকৃত হতে পারেনি যেহেতু কিতাব থেকে তারা উপকৃত হওয়ার জন্য যে পদ্ধতি তারা জানানো হয়েছিল সেই পদ্ধতি তারা অর্শন করেনি বন্ধুগণ এই এই পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে এই কিতাব থেকে উপকৃত হতে পারি যাতে আমরা এই জাহিরিয়ার থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারি এই জন্য চেষ্টা করতে এবার আসুন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এরপরে সেটি হচ্ছে সংস্কৃতি এবং অপসংস্কৃতি দুটি শব্দ আমাদের কাছে খুব পরিচিত আমাদের দৃঢ় বিশ্বাস এখানে যারা আছেন এরা সবাই এই দুটি শব্দ সম্পর্কে ভালো পরিচয় বা ভালো জ্ঞান রাখেন কিন্তু সংস্কৃতিকে বিকৃত করা হয়েছে সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে একজন লোক নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে সংস্কৃতি ব্যাখ্যা দিয়েছে ফলে আমাদের সমাজ একবার সংস্কৃতি বলতে যেটা বোঝায় সেটা হল কি নাচানাচি করা উলঙ্গ হয়ে যাওয়া প্রভৃতির নামে লেমকা হয়ে বাইরে বের হওয়া এবং খেলাধুলা খেলতামাশা ইত্যাদি এগুলো হচ্ছে সংস্কৃতি কিছু গান বাদ্য দোলতবলা ইত্যাদি ইত্যাদি লোকদের কাছে সংস্কৃতি সত্য যখন শোনা যায় তখন লোকেরা মনে করে যায় এটাই হচ্ছে সংস্কৃতি যেমন আপনি যখন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি খেলাবে তারপরে টেবিল টেনিস ইত্যাদি ইত্যাদি এখন আপনি কি বলতেছেন ইসলামী শিক্ষা সংস্কৃতি ব্যাপারটা মানুষের কাছে যেহেতু মানুষের স্থূল বিবেক দিয়ে মানুষ জিনিসগুলোকে বুঝে ফলে এর ব্যাখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা রয়েছে ধারণা রয়েছে এই ধারণার মধ্যে বিভ্রাট তৈরি হয়েছে যেমন আমি উদাহরণ দিলে আল্লাহ পুরানি মধ্যে আল্লাহ সুবাহের কথা বলেছেন বিভিন্নভাবে আল্লাহ রিকির কথা বলেছেন একটি আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমী আল্লাহ তারা জিকিরের কথা বেশি বেশি করতে বলেছে আর এছাড়া বিভিন্ন জিকিরের কথা আসে আমার আলোচ্য বিষয় নয় কিন্তু আমি ইঙ্গিত দিচ্ছি এই জন্য কিন্তু এখন মুসলিম সমাজের মধ্যে জিকির বলতে কি বুঝায় কনসেপ্টটা এত বিভ্রান্তির মধ্যে চলে গিয়েছে যে জিকির বলতে বুঝায় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লাহা লাহা ইহাল্লাহ হু হু ইত্যাদি জিকিরা এটা হচ্ছে জিকির কনসেপ্টটা ধারণটা কি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে ফলে এখন মানুষ জিকির বলতে কিন্তু আল্লাহ আব্বুল আলমিনের মধ্যে যে জিকির কথা বলেছেন নির্দেশনা আল্লাহ সুবান কোরআনের মধ্যে দিয়েছেন সেই জিকির কিন্তু মানুষ বুঝে না কনসেপ্ট চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এমনি ভাবে সংস্কৃতির কনসেপ্ট যেটি সেটা মানুষের মধ্যে একটা বড় ধরনের বিকৃতি ধারণ করেছে সংস্কৃতি বলতে একদল লোক মনে করছে নাচা নাচি হই হুল্লুট যেগুলো বিনোদন হিসেবে কোথাও কোথাও কোনো কোনো পর্যায়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে ঠিক এগুলো কি এখন সংস্কৃতি হিসেবে তারা কি করতেছে গ্রহণ করে নিচ্ছে আসুন আসলে কি সংস্কৃতি এটাকে বোঝায় নাকি সংস্কৃতি অন্য কিছু না সংস্কৃতি মূলত এটাকে বুঝায় না আমার বন্ধুগণ ইসলাম একটি দিন ইসলামকে আল্লাহ সোভানা হওয়া তারা শুধু দিন হিসেবে আখ্যায়িত করেছেন তা নয় পরিপূর্ণ দিন বুঝতে পেরেছি পরিপূর্ণ দিন সুতরাং এই পরিপূর্ণ তারা পরে ইসলাম থেকে আপনি যদি একচুল পরিমাণ বাহিরে চলে যান তাহলে আপনি ইসলামকে পরিপূর্ণ হিসেবে কি করলেন সাব্যস্ত করলেন আপনি মনে করলেন যে না ইসলামের মধ্যে এটা নেই আমাকে এটা করতে হবে বাহির থেকে আনতে হবে ব্যাপারটি আমার নয় তাহলে বুঝা গেল যে মোহাম্মদুল্লাহসাল্লাম ইসলামের দাওয়াত যখন তিনি দিয়েছেন তখন থেকে এই সংস্কৃতি ইসলামের মধ্যে ছিল ছিল বুঝতে পেরেছেন কিনা এবার আসেন আরো সহজ করে বোঝানোর জন্য বলি একজন ব্যক্তি যখন আপনার সামনে আসে মুসলিম তখন আপনি তাকে বলেন আসসালাম আলাইকুম ঠিক না আপনি তাকে আদব বলেন না আসসালাম যেহেতু আপনার ভিতরে এই কনসেপ্ট বদ্ধমূল হয়ে আছে এই ধারণা আপনার ভিতরে বদ্ধমূল হয়ে আছে যে আমাকে আমার ইসলাম একজন মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে তখন আমাকে অভিবাদন শিক্ষা দিয়েছে এভাবেই আমি তাহাইয়া করব এভাবেই তাকে আমি কি করব অভিবাদন জানাবো এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে বুঝতে পেরেছেন কিনা এই কারণেই মূলত আপনি তাকে কি করতেছেন তাকে সালাম দিচ্ছেন আপনি আদব বলছেন না তাহলে বুঝা গেল যে মূলত সংস্কৃতি কিন্তু কোনো ব্যক্তির বাহ্যিক বেশভূষার নাম নয় বাহ্যিক আচার আচরণের নাম নয় কোন জাতিসত্তার কোন মানে কাঠামোর নাম নয় বরং সংস্কৃতি হচ্ছে ব্যক্তির এমন যেটি ব্যক্তির জীবনকে সম্পূর্ণরূপে পরিচালনা করে থাকে মানুষের গোটা জীবন মানুষের গোটা জীবনকে যেটি পরিচালনা করে থাকে তার আকিরা বিশ্বাস তার চরিত্র আপনি চুরি করেন না কেন ঠিক না আপনি মিথ্যা বলবেন না কেন আপনার এখানে এক লাখ শিক্ষা দিয়েছে সুতরাং এখানে আপনার সংস্কৃতি হচ্ছে এই যে আপনি মিথ্যা বলবেন না আপনি প্রতারণা করবেন না আপনি ধোকাবাজি করবেন না আপনার যে মূল্যবোধ আছে এই মূল্যবোধ এই সব কিছুগুলো তো আপনার আচার আচরণ যা আছে এইসব কিছুগুলো তো আপনার সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত যেগুলো আপনাকে সংশোধন করার জন্য এগুলো আপনাকে পরিচালনা করে থাকিগণ একটি কথা আপনাদেরকে জানাব সেটি হচ্ছে এই আজকের এই পৃথিবী বিভিন্ন সভ্যতা বিভিন্ন সময় পৃথিবীর ভূখণ্ডে বিভিন্ন ভূখণ্ডে আত্মপ্রকাশ করেছে আপনারা যারা ভারতবর্ষের ইতিহাস পড়েছেন আপনারা জানতে পারবেন হরপ্পা সভ্যতা শুনেছেন কিনা মহেন্দার সভ্যতা সিন্দি সভ্যতা ইত্যাদি পৃথিবীর বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন সভ্যতার তৈরি প্রকাশ করেছে বিভিন্ন সভ্যতার মধ্যে মূলত ওই সভ্যতার যে সমস্ত মূল্যবোধ ছিল সেই মূল্যবোধের আলোকে সেখানে একটা সংস্কৃতি আত্মপ্রকাশ করেছে কিন্তু যখন সেই সভ্যতা বিলীন হয়ে গেছে। গিয়েছে তাদের সংস্কৃতি বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকলেও বর্তমান সমগ্র পৃথিবীর মধ্যে বর্তমানে সমগ্র মধ্যে দুটি সভ্যতা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যেগুলো পৃথিবী গোটা পৃথিবীর উপর এই দুটি সভ্যতার আত্মপ্রকাশ এবং দুটি সভ্যতার সংস্কৃতি গোটা পৃথিবীর মানুষদেরকে হাত ছাড়ে দিচ্ছে এবং মানুষগুলো সেটাকে ফলো করে যাচ্ছে একটি হচ্ছে ইসলামী সভ্যতা তভিদ বাদী সভ্যতা তভিদপন্থী সভ্যতা এটি সবাই সমস্ত নবী বঙ্গ রাশুরগুলের পক্ষ থেকে বাড়ত এই তৌভিদ থেকে যারা বিচ্ছিত হয়ে গিয়েছে তাদের কথা ভিন্ন যেমন ইহুদি সমাজ তভিদ থেকে বিচ্ছিত হয়ে গেছে, তাদের কথা ভিন্ন কিন্তু এই সভ্যতা আদমানি ইসায়াত ইসলাম থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ বিদ্লা সাল্লা পর্যন্ত এটা কিন্তু তৌহদি সভ্যতা এই তৌহিদ সভ্যতার সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলো আজকে সমাজের মধ্যে আছে একজন লোক সেটাকে লালন করে যাচ্ছে একজন লোক সেটাকে পালন করছে এর বিপরীতে আরেকটি সভ্যতা সারা পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে আছে সেটা হলো বস্তুবাদী সভ্যতা কি সভ্যতা বুস্তুবাদী সভ্যতা কারণ বলতে পারেন যে সেই ফুলা ভাই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি ধরলেন না কেন ইহুদি খ্রিস্টান সব আজকের ঐমস্যিক এবং কত সভ্যতা যারা বিশ্বাসী ছিল এরা সবাই এখন তাদের মাহবুদ বস্তুবাদকে মারিয়ে দিয়েছে ঠিক কিনা তাদের একমাত্র মাহবুদ হচ্ছে এখন বস্তু সবাই আপনি একজন আমেরিকানকে জিজ্ঞেস করেন তোমার মাবুদকে সে চিন্তা করে তালাশ করে পাবে না সর্বশেষ বলবে যে আমার এই যে ডলাম দেখতেছে না তাদের সব কিছু করতেছে কিসের জন্য এই মানির তাদের এখন কিন্তু কাজকর্মের মধ্যে তারা এভাবেই চলে যাচ্ছে ফলে আপনাকে সার বলতে বলতে শেষ আমার এক বন্ধু আমাকে বলতেছে যে তারা যে আমাদের কাছে ভালো লাগে না আর অমুসলিম আচরণ করে অফিসে গেলে সার সার বলে আপনি তো বুঝেন নাই সার সার কেন করতেছে আপনার ওই পকেটের মধ্যে যদি মন্দ না থাকতো তাহলে আপনাকে আর সার সার করতো দুনিয়া। আমার আল্লাহ সবান তারা বলে দিয়েছে পাঠীয় জীবনের যে চাকচিক্য আছে সৌন্দর্য আছে শুধু এগুলোই তারা বুঝতে পেরেছে এগুলোই তাদের দিন এখন এই বস্তু বাণী সভ্যতায় যে সংস্কৃতি গড়ে উঠেছে এই সংস্কৃতি মূলত অহির মাধ্যমে প্রাপ্ত সংস্কৃতি নয় এটি পুরাটাই হচ্ছে অপসংস্কৃতি বুঝতে পেরেছে কিনা সুতরাং অপসংস্কৃতির আর বিশাল ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এটা পুরোটাই হচ্ছে কি অপসংস্কৃতি এগুলো মোহাম্মদুল্লাহ সাল্লাহিউ সাল্লাম সহ আল্লাহ থেকে এই আল্লাহ হকবুল আলম আল্লাহর নির্দেশনা হালাল এবং হারাম মেনে চলার জন্য এদের জন্য মূলত আল্লাহ রব্বুল আলমিন এই সংস্কৃতি অবতীর্ণ করেননি আসুন এর কারণে যদি সভ্যতা এখন ভিন্নভাবে চলছে প্রথম যে সভ্যতার কথা আমরা বললাম তৌহিদ্যতা এর অভিভাবক নিজেই ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ এর অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ ইমি আমদারদের অলিকে আরে আপনারা তো অনেক অলিবাই করেছেন আর কুতুবের দাঁড়ায় এখন আরমানদারদের কে হবে আল্লাহরুল আলমিনদারদের ওলি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন ফলে আল্লাহ রবুল আলমিন এই ওয়েল এই জমি বাবাকে তোমাদের কাছ থেকে নিলেন এর দায়িত্ব হচ্ছে কি সকল প্রকার অন্ধকার থেকে সকল প্রকার অপসংস্কৃতি থেকে তাদেরকে বের করে নিয়ে আসবেন ইরা নুর আলোর দিকে আলো কি বলছি আলো হচ্ছে কি হচ্ছে আলো এই আলোর দিকে নিয়ে আসবেন আল্লাহ সুবান তারা আর মাঝখানে কোনো অন্ধকার তাদের সামনে থাকবে না তাদের সামনে কোনো অন্ধকার থাকবে আলো যদি আপনার সামনে না আসে তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার অভিভাবক পাননি। পারি যেহেতু অলি হচ্ছেন আপনাকে আমরা এখানে ভুল করেছি আমরা নিজেরা হাজার রকমের ওলি আবিষ্কার করে নিয়ে এখন ওই ওলিদের কাজটা কি সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়েলারু দ্বিতীয় অভিভাবক বলা হচ্ছে বললাম দুইটা দুইটা ভাগ তো একটা হচ্ছে তহিদ পন্থী সুপথ তৌহিদ রাহবান যেটি করেছিলেন সুলগোল এর মিলায়তের দায়িত্ব হচ্ছে এর অভিভাবক আর এই কাকেরদের যারা আল্লাহর এই পথকে অস্বীকার করে বসেছে তৌহিদকে যারা অস্বীকার করেছে তৌহিদের পথকে যারা মেনে নেয়নি আউলিয়াউ মত তাদের অলি হচ্ছে তা বুঝছে এর কাজ কি এদের কাজ কি না হুমা নুর ইরামাত পুরা উল্টা তাদেরকে আলো থেকে ইরা দুলুমাত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যাতে করে রাস্তা চিনতে আলো থাকলে তো আপনি বুঝতে পারবেন তার সমস্যাটা কি এজন্য আপনাকে যখন নিয়ে যাচ্ছে অন্ধকার গলির দিকে নিয়ে যাচ্ছে বন্ধুগণ আপনি কোরআন এবং হাদিসের যে আলো রয়েছে এই আলো উপর প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু না শৈতান আপনারা জানেন ইংলিশ ছিল শয়তান। কিন্তু তার দোষ অনেক ফলে তার দোষদের কথা এখানে আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে শয়তান শুধু নিজে কাজ করে তা নয় শয়তানের কিছু দোষণ এই দোসররা দুই পক্ষে আবার কোরআনে কেরিমের শেষ আয়াত যাতে করে আল্লাহ ভুলে গেলে শয়তানের দোষর পাওয়া যাবে যারা জিন হবে এবং ইনসান হবে এবং দুই গ্রুপ আছে এই শয়তানের দোষরি আছে কিনা আপনারা এটা মনে করেন না যে শয়তানরা শৈতানের দোসররা শার্ট প্যান্ট পরে আসে শয়তানের দোসরদের অনেক আছে লম্বা পাগড়ি পরে বিশাল বিশাল পরে আসে শয়তানের দিকে মানুষকে আহ্বান করছে ঠিকিরা ওরান এবং হাজিসের বক্তব্য বাদ দিয়ে যদি কোন ব্যক্তি তার ব্যক্তিগত অভিমতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায় স্পষ্ট তিনি শয়তানের দিকে মানুষকে আহ্বান করছেন ইসলামের বক্তব্য নয় এখানে আমাদের কাছে নূতন করু কিছুই নেই কারো কিছু নেই নূতন করু বক্তব্য নেই এখানে শেখ আকরাব উজ্জামানের অধিকার নেই যে কথা বলতে পারে আমি সাইফুল্লাহ অধিকার নেই নিতুন কথা বলতে পারি এখানে আমাদেরকে সেই অধিকারই দেওয়া হয়নি সেই পাওয়ার অথরিটি আমাদের নেই যে ইসলামের মধ্যে আমি তৈরি করে কিছু বলে দিলাম সুতরাং অন্ধকার গলির দিকে এই আলদার বান্দাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে কেন আপনি পদভ করতেছেন এই কাজগুলো আমাদের বন্ধুগণ করবেন না এটাই হচ্ছে সত্যিকার অপসংস্কৃতি যেদিকে আজকে মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাই এখানে দুটি অভিভাবকত্ব রয়েছে একটি হলো আল্লাহ তার অভিভাবকত্ব আর যে হচ্ছে শয়দানের অভিভাবকত্ব আসুন এবার আমি আপনাদেরকে বলবো ইসলাম যে সংস্কৃতি দিয়েছে ইসলামী সংস্কৃতি মূলত এই বৃত্তি হচ্ছে ইসলামী সংস্কৃতির বৃত্তি হচ্ছে চারটি মৌলিক বিষয়ের উপর এই চারটি মৌলিক বিষয়ের বাইরে যদি কোন সংস্কৃতি যে কাজে আপনি চর্চা করেন না কেন এটি ইসলাম সংস্কৃতি হিসেবে ঘোষণা দেবে না আর সেটা হবে অপসংস্কৃতি ইসলাম নদীর কোন স্থান নেই এক নম্বর পয়েন্ট রাজি আহমদুল বলেন এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ এটা ইভাবে আহমদিন বলেছেন এটা আপনাদের জানতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সংস্কৃতির মূল উৎস এবং মূল বিষয় হচ্ছে তভি এটি কি তভি বিপরীতে আছে সুতরাং তৌহিদের ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি বিচ্ছুটি হয়ে যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু কোথায় পড়ে যাচ্ছে শিরকে পড়ে যাচ্ছে এখানে মাঝখানে কোনো কোনো এমন উপত্যকা নেই যে উপত্যকার মধ্যে আপনি গিয়ে বলবেন যে আছেন বসি কিছুক্ষণ জর্দা দিয়ে পান খাইছি ব্যবস্থা ব্যবস্থা আছে এই ব্যবস্থা নেই কারণ তৌহিদের বিপরীত হচ্ছে বন্ধুগান শির সুতরাং মানে রাত আর পার্থক্য মাঝখানে কোন স্থান নেই যেমন হক এবং বাতলের মধ্যে মাঝখানে কোন স্থান নেই ঠিক তেমনিভাবে তৌহিদ এবং শিল্কের মাঝখানে এমন কোন স্থান নেই যার তৌহিদের বিচ্ছুতি করে গিয়েছে সেই সিল্কের মধ্যে যাবে আর এই इस्लामी संस्कृत आदो एर से क्यों बंधुगण आज के मुस्लिम उम्मार हजार रकम तौहिदेपंथी অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে এটি কিনা তে সবচেয়ে কঠিন অপসংস্কৃতি যেটি মুসলিম উম্মার মধ্যে ঢুকে গিয়েছে সেটি হচ্ছে কবর পূজা কবর পূজা কবরস্থ ব্যক্তি নিজের খবর টুকু দিতে পারে না কয়েক কিলোমিটার দূরে না মানে তিন হাত দূরে কয়েক হাত ধরে কয়েক কিলোমিটার দূরে না তিন হাত দূরেই তো আছে যদি তাহলে তো সাহস থাকে তার যদি এত অথরিটি পাওয়ার থাকে তাহলে এই তিনহার দুঃখ থেকে সে বলে হো না আমি তার কাছে আপনি কি চান আমরা কেন এগুলো করতেছি যাক সবাইকে তো খবরে নিতে পারবে না শেতান শয়তান হচ্ছে মূলত বুদ্ধিজীবীদের ইমাম বুঝতে পেরেছে নির্দেশকে বুদ্ধি খাটানো সবাই শুধু আর এটা করতে পারব না কি করা যায় তখন শয়তান বুদ্ধি করে বিভিন্ন ধরনের ওই কবল পূজার এক্সটেনশন করলো একটু বর্ধিত সংস্করণ করলো বিভিন্ন ধরনের কিছু দেখবেন এই ধরনের দাঁড়িয়ে আছে কিছু দেখবেন এ ধরনের দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের সৌধ বেদি ইত্যাদি আবিষ্কার করে দিয়েছে বলে যে তোমরা দ্বারা কবরে যাবে না তোমরা এগুলোর মধ্যে যাও ঠিক কিনা এবার দেখল যে না এখানেও সবাই যায় না শয়তান এখন বুদ্ধিভিত্তিক আমাদেরকে কিভাবে শয়তান আগ্রাসন করবে তখন আমাদের মধ্যে বলল যে ঠিক আছে কতগুলো দিবস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ করে দিলাম আমাদের জন্য কতগুলো দিবস আবিষ্কার করে দিয়েছে ফেব্রুয়ারি মাসানা সাতটা দিবস এছাড়া রয়েছে জন্মদিবস মৃত্যু দিবস এমন পায়খানা দিবস তলের দিবস হাত দিবস ইত্যাদি ইত্যাদি ঠিক না আছে কিনা এগুলো আরে বাবা আপনি যে ব্যক্তি হাত ধুতে পারেন না হাত দিবস পালন করতে হয় তাহলে আপনি মানুষ বলেন কিভাবে আপনাকে মানুষ বলে কে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করুন আপনি শেষ হয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিনে মোসর আর আপনার দিবস হচ্ছে ছয়শ সাশ আপনি কিভাবে দিবস পালন করবেন এত দিবস শয়তান আমাদেরকে তৎপর করার জন্য আল্লার ইবাদত থেকে আমি আপনি আল্লাহর ইবাদত করবো কারত করবো আল্লাহ ইবাদত করবো আল্লাহর ইবাদত থেকে সয়ার আমাদেরকে বিচ্ছুত করার জন্য কষ্ট করার জন্য এমন ভাবে প্রক্রিয়া করে দিল যে হাজার ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা শিখানবে শেখাবে আপনাকে ভালোবাসা শেখার বিষয় নয় কিনা ভালোবাসা শিখার বিষয় নয় ভালোবাসা কেবল কেবলমাত্র শিক্ষা দিয়েছে ঠিক কিনা ভালোবাসার আয়াত রয়েছে আর যারা ইমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহ রাবুল আলমকে ভালোবাসা ঠিক কিনা সুতরাং ভালোবাসা দিবস আবিষ্কার করে নুনদামি করার জন্য আমাদের বন্ধুদেরকে রাস্তায় রাস্তায় সিগাল কুকুরের মতো অশ্লীল কাদের মধ্যে তাদেরকে লিপ্ত করার জন্য এই ধরনের কাজ করা এটি আদৌ ইসলাম সমর্থন এটি সংস্কৃতি হতে পারে না এটি নোংরামি এটি অশ্লীলতা পৃথিবীর সংস্কৃতির যত সংজ্ঞা দেওয়া হয়েছে যত ডেফিনেশন দেওয়া হয়েছে কোন সংজ্ঞার মধ্যে কথা বলা হয় নাই যে এই নোংরামি সংস্কৃতি হতে পারে আমার বন্ধুগণ ফলে বন্য সভ্যতা চালু করেছে বনের গরু ছাগল যেমন মা বাপ ছিনে না আত্মীয় স্বজন ছিনে না ভালো মন্দ ছিনে না আর পরস্পরের দৈহিক সম্পর্ক করার জন্য কোন ধরনের পর্দা কি জিনিস বুঝে না ঠিক এখন এই কাজ শুরু হয়েছে ঠিক কিনা পয়লা বৈশাখ পালন করল অস্ট্রিয় তারা চরম পর্যায়ে মুসলিম উম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক কিনা এটি কিসের পয়লা বৈশাখ ইতিহাস ভালো করে পড়ে দেখুন কিভাবে এদের এসেছে একদল লোক বলছে এটি বাঙালি সভ্যতা কথা এটি বাঙালি সভ্যতা নয় কারণ পয়লা বৈশাখের আবিষ্কার করেছে মোগল সম্রাট জ্বালানোর দিন আগবছে কিনা তাহলে বাঙালি সভ্যতা হওয়ার কোন সুযোগ কোন সুযোগ আছে কিনা ফালতু কথা বুঝাবেন না যাদের ইতিহাস সম্পর্কে জানা নেই তারা লোকদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারেন এটি মূলত বাঙালি সভ্যতা নয় এটি ফালতু কথা বলেছেন और एक नाम दिए बांगाली सभ्यतार नाम दिए सकाल हिंदुआनी पूजाभ्यता है जत अभद्रता सबकिुक ठीक शेष पर्त रबनाव गाँव करती मुसलमान सन्तान राम जो अल्प आगे अपन ইহুদি খ্রিস্টানরা যে তাদের দিনের কথা বলে গিয়েছে রমনা বট মুলে যারা গিয়েছে তারা কি তাদের দিন সম্পর্কে কিছু জানেবারে সত্য কথা কেউ রাগ হলেও আমি তার এই রাগের জন্য আমি কিছু করতে পারলাম না দুঃখিত কারণ এভাবে মুসলমানরা করতে পারে না যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে তার মধ্যে তাহলে সেই এই ধরনের কাজের মধ্যে নিজেকে লিপ্ত করার কোন সুযোগ নেই এখানে এমন গর্হিত কাজ রয়েছে মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এখানে এমন গর্হিত কাজ রয়েছে এর অনেক কাজই মূলত শিরকি এবং বিদ্যুয়ারি কাজ ঠিক কিনা কেন মুসলমানরা এটা করবেন আমার বন্ধুগণ আমি আশঙ্কা করছি আমার গত রাত থেকে আরম্ভ করে আজকে দিন পর্যন্ত যা যা পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণে আমার আশঙ্কা হচ্ছে এটি যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের দিনের কথা বলে গিয়েছে অচিরেই এই সকল মুসলিম আমরা যারা আছি আমরা ইসলামের সমস্ত বিধিবিধান গুলো সবকিছু আমরা বলে যাব আমাদের কাছ থেকে আমাদের তহকিদকে নিয়ে যাওয়ার জন্য শয়তান এমন ভাবে আমাদেরকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছি শয়তান এভাবে চেষ্টা করছে তাই এক নম্বর মূল ভিত্তি বলছিলাম ইসলামের সংস্কৃতির মূল ভিত্তি এক নম্বর হচ্ছে কি আর তো এর বিপরীত হচ্ছে শিল্প তহিদের পরিপন্থী কোন কাজ মূলত আদৌ সংস্কৃতি হতে যেহেতু আমরা অ্যালাউ করব আপনারা করবেন কিনা যদি কোন মুসলমান করে তাহলে তিনি সকল মুসলিম হতে পারেন তিনি পাসপোর্টের মুসলিম হতে পারেন কিন্তু তিনি সত্যিকার মুসলিম হওয়ার কোন সুযোগ সত্যিকার মুসলিম হতে হলে আমার বন্ধুগণ তিনি তহকিদের পরিপন্থী কোন কাজ কোনোদিন অ্যালাউ করবেন না আর কিছু অনেকভাবে তহকিদের এই পরিপন্থী কাজগুলো আমাদের মধ্যে ব্যাপক করার চেষ্টা করছে এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটি হল আশুন্না দ্বিতীয় মূলনীতি হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন আশুন্না সুন্নার অনুসরণ করা সুতরাং কোনো কাজ যদি সূন্যার পরিপন্থী হয় সুন্না যদি এলাউ না করে তাহলে সেটা আদু সংস্কৃতি হবে কিনা মুসলমানদের জন্য সেটা সংস্কৃতি হবে না সেটা কি হবে অপসংস্কৃতি হবে আসুন সূন্যার বিপরীত হচ্ছে ঠিক আল বেদা সুনার পরিপন্থী বিপরীত কোন কাজ যদি কেউ লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি কিসের মধ্যে পড়ে যাবে সে বেদাতের মধ্যে পড়ে যাবে আমার বন্ধুগণ শূন্য বিপরীত কোনো কাজ ইসলাম এলাউড করে না তাই আজকে সংস্কৃতির নামে যদি এমন কোনো কাজ মুসলমানদের মধ্যে চালু হয় যেটি রাসুল উল্লাহ আলমের সূন্যার মধ্যে পাওয়া যায়নি বা যে ব্যাপারে রসুল উল্লাহ আলম সূন্যার মধ্যে নির্দেশনা দেয়নি তাহলে সেটা আমাদের করার কোনো সুযোগ আছে কিনা আপনারা কি মনে করেন কোনো দিবস উপলক্ষে একটা দিবস পালন করবেন আপনি পালন করতে গিয়ে এর জন্য আপনি বলেছেন যে পান্তা আর ইলিশ এর জন্য পান্তা আর ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছেন আমি মনে করি বন্ধুবান স্বাভাবিকভাবে মানুষ যখন মানুষের বিবেকের বিকৃতি হয় তখন মানুষ আবল তামল কিছু কাজ করে এলুগুলো কিছু কাজ করে এই ধরনের কাজের মধ্যে এটা একটা ঠিক কিনা এটা হিন্দু আর এই সভ্যতাও নয় এটা হিন্দুয়ারি সভ্যতাও নয় এটা নিচক নোমরামি এবং সাগলা মিস্রার কিছুই নয় আমার বন্ধুবর্ণ তা আমি বলছি এগুলো যারা করছেন তারা যেন সত্যিকার ইসলামের নির্দেশনাকে গ্রহণ করেন রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম শুননার মধ্যে এমন নির্দেশনা দিয়েছেন এমন বিষয়গুলো রসুল্লাহাম শুননার মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়গুলো মূলত ইসলাম একজন মুমিন ব্যক্তিকে সত্যিকার ভাবে ইমান অনুযায়ী জীবনযাপন করার জন্য এখানে নির্দেশনা রয়েছে তাই আল্লাহ রাশুন্ডে বাদ দিয়ে বেদাত করে অনুসরণ করে ইসলামী সংস্কৃতির পাওয়ার কোন সুযোগ নেই বরং বেদাত যা করবেন তারা অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত আছেন বন্ধুগণ এটি হল দ্বিতীয় মূল্য আমার সংস্কৃতির জন্য যদি সুন্না পরিপন্থী কোন কাজ এসে যায় তাহলে আমি এই সংস্কৃতি গ্রহণ এটা ইসলামের মধ্যে ইসলামের মধ্যে এখন আপনি আমি হয়তো প্রশ্ন করতে পারি বা এই বিষয়গুলো তো মূলত রাসুল সাল্লাম বলে যান নাই রাসুল সাল্লাহাম এই বিষয়গুলো বলা যান নাই তাহলে মানে আমরা এগুলো করলে অসুবিধাটা কোথায় আমি বলব উপস্থিত করে বলেছেন আল্লাহ হে আল্লাহ আমি আমার উপর অর্পিত যে দায়িত্ব আছে এটা কি পৌঁছাতে পেরেছি তখন সাহাবিরা কি বলেছেন আপনায় আমার দায়িত্ব পৌঁছে দিয়েছে সুতরাং আলোচনা করেছেন সমস্যা হয়েছে এখানেই যে আমরা রাসুল উল্লাহের সুন্নাগুলো অনুসরণ করি না সুনার কি না অনুসরণ করি না আসলে হাদিসটি আমি আপনাদেরকে একটু বলি হাদিসটি বর্ণনা করেছেন আবু সৈদ কুদিরাজি আল্লাহি বলেন স্টান পূর্ববর্তীদের যেই রীতিনীতি আছে চাল চলন আছে আচার আচরণ আছে এগুলোকে তোমরা অনুসরণ করবে এগুলো তোমরা পিছিয়ে পিছিয়েটবে এগুলোর পিছে তোমরা দাওয়া করবে আল্লাহ রাসুল বলেন যাতে করে কিভাবে সাল্লাম আলী সাল্লাম বলছেন শিবরান বিশিবিন বিঘতে বিগতে তারা যদি এক বিঘত বিচ্ছুত হয় তোমরাও চেষ্টা করবে এই বিগত অতিক্রম করতে বিগতে বিগতে তোমরা এভাবে বিচ্ছুত হওয়ার জন্য চেষ্টা করবে ও যেরা আনবে এক হাত গেলে এক হাত তোমরা বিচ্ছিন্ন হওয়ার জন্য চেষ্টা করবে যদি তারা কোন কারণে গর্তের মধ্যে গিয়ে ঢুকে গর্তের মধ্যে গিয়ে ঢুকে তাহলে তবে এত তোমরা সেখানে গিয়ে তাদের অনুসরণ করার চেষ্টা করবে তাহলে বলে গেছে ঠিক ঠিক না আমার একটা কথাও ছেড়ে যাবে তারা যদি কোন কারণে বৈশাবের গর্তের মধ্যে ঢুকে তোমরাও সেই বৈশাখের গর্তের মধ্যে তাদের এইভাবে তোমরা অনুসরণ করবে কারণ সাহাবিদের কাছে এটি অনেক আশ্চর্যবোধক বিষয় ছিল যারা আল্লাহ রাসুল সাল্লাহমকে এত ভালোবাসতেন যারা আল্লাহ রাসুল সাল্লাহ সুন্নাকে এমনভাবে আটকে তোলেছেন আল্লাহ রাসুল সাল্লাহাম সাহাবিরা ঠিক এইভাবে রসুল্লাহ সুলনাকে আঁকড়ে ধরেছেন এখন ওই সাহাবিরা যারা সন্নাকে এইভাবে আঁকড়ে ধরলেন তারা আশ্চর্যবোধ করতেছেন যে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবো তাদের পিছিয়ে পিছে দৌড়াতে থাকব। তাদের পিছনে ধাওয়া করব তারা যদি কোনো গর্তে নিয়ে ঢুকে সেই গর্তে পর্যন্ত গিয়ে ঢুকবো এমন কি হবে প্রশ্ন করলেন আশ্চর্যবোধকি আশ্চর্যবোধ হল আলিয়া আল্লাহ রাসুল বললেন তাহলে আর কে এই ইহুদি এবং খ্রিস্টানদেরই তোমরা অনুসরণ করবে আজকে তারা যত প্রকার অপসংস্কৃতি আমাদের মধ্যে সব সবকিছু ঢুকিয়ে দিয়েছে আকাশের মাধ্যমে আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে ঠিক আপনি আশ্চর্য হবেন এখন আমাদের সন্তানরা যে ছেলে ভালো করে মা বলতে পারে না বাপ বলতে পারে না আকাশ সংস্কৃতির কারণে আমাদের সন্তানরা আজকে হিন্দি বলা শুরু করছে ঠিকিরা হিন্দি আটকের কারণে বাসায় বাসায় হিন্দি চর্চা হয় বাস্তব না কি কি নাটক যে বাংলা ওই বাংলা সে বাংলা এই ধরনের কি কি নাটক আছে কোথায় কোথায় আছে সব এই ছেলেরা জানে এরা কোরআন জানে না এরা অনেকে আছে আল্লাহ রাসুল সাল্লামের নাম জানে না এমনকি আফসোসের বিষয় আমি কোন এক আলিম মাদ্রাসায় গিয়েছি জিজ্ঞেস করলাম আল্লাহ রাসুল সাল্লামের দাদার নাম কি একজনে বলতে পারে না এই এরা এটি জানে না কিন্তু কোন দে কোন স্টার আছে কোন দেশের কোন তারকা আছে কোথায় হলিউড আর বলিউডের তারকা আছে সবকিছু তাদের মুখস্থিরা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন বলে দিবে অমুককে নাম বলবেন আর আপনি সাধারণে বলে দিবে যে অমুককে অথচ এরা ইসলামের মৌলিক বিষয়ে গুরুদেরকে জানানো হয়নি কোন আনটা ভালো করে তেলাবাদ করতে পারে না উল্লাহ সাল্লা হাদিসগুলো সম্পর্কে আমাদের আগ্রাসিত খুব কম সংখ্যক লোক আছে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি খুব কম সংখ্যক লোক আছে প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে টেলিভিশন এই কাজ করে যাচ্ছে টেলিভিশন ইসলামিক প্রোগ্রাম হয় কম বেশি খুব কম কিন্তু বেশিরভাগ প্রোগ্রামই মূলত আমাদের নৈতিকভাবে ধ্বংস করার জন্য আমাদের মূল্যবোধকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং এর পাশাপাশি আল্লাহর দুশ্মনরা চেষ্টা করে আপনার আকিদাটাও কিভাবে ধ্বংস করে দেওয়া যায় বুঝতে পেরেছেন কিনা আপনার আকিদাটাকেও কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এই জন্য এই কাজগুলো করছে সতর্ক থাকবেন আজকে আমরা আকাশ সংস্কৃতির মাধ্যমে কবলিত আকাশ সংস্কৃতির মাধ্যমে যেভাবে কবলিত সেভাবে তা নয় বরং আরেকটি মহাসং বিষয় আমাদের কবলিত করেছে সেটি হল আজকে পুরা মানব সমাজ এমনভাবে যৌন সংস্কৃতি দেওয়া হচ্ছে যে যৌন সুশ্রুতি দেওয়া হচ্ছে যে আলেম থেকে আরম্ভ করে যত পর্যায়ের মানুষ আছে কেউ এখান থেকে বাঁচার কী রে কোনো উপায় কোনো উপায় নেই আপনি রাস্তায় বেরিয়ে আসেন আমি উত্তরা থেকে যখন এখানে আসতেছিলাম চোখ দুটি হাতে নিয়ে আসার কোন উপায় নেই আপনারা যেভাবে লোকদেরকে কাপড় সেপড় ছাড়াই আমি মাঝে মধ্যে একথা বলি যে তারা মনে হয় ভুলে গিয়েছে কাপড় নিয়ে বের হতে রাস্তায় বের করে দিয়েছেন আমার বন্ধুগণ মুসলিম ভাই বোনেরা এরা কিন্তু জমিন থেকে ফেটে ওঠে নাই এরা আপনাদেরই সন্তান আমাদের কাছ থেকে এরা বেড়ে যাচ্ছে না আমাদের ঘরগুলো থেকে বেড়ে যাচ্ছে এদেরকে নিয়ন্ত্রণ করা এদেরকে সত্যিকার আলো দেয়া এ দায়িত্ব কাদের উপর এটা আমাদের উপর আমাদের সতর্ক থাকত এদেরকে নিয়ন্ত্রণ আনত এদেরকে বুঝাতে হবে যে এরা বলগাহীন শিগাল কুকুরের মতো বন্য জন্তুর মতো নয় হিংস্র বাহিনীর মতো নয় এরা মানুষ এরা সভ্য জাতি এদের সভ্যতা আছে এদের সংস্কৃতি আছে এদের আকিতা বিশ্বাস আছে এদের আঙুল আছে এদেরকে একদিন কি করতে হবে এ বিষয়ে জবাবদিহি করতে হবে আসুন না এই খুব সুন্দরভাবে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ মোস্তাদ্দের মধ্যে এসেছে মোস্তাদ্দকে হাকিমের আট হাদিস হাদিস নাম্বারটাও বলে দিলাম যাতে করে বুঝতে পারেন যে আমার নবী বলেন নাই এই ধরনের কোন অপিল এই ধরনের কোন বক্তব্য যেন কোনো মুসলিম আন্দাজের উপর অনুমান সিগাল কুকুরের মতো অশ্লীল ভাবে তার স্ত্রীর সাথে সহবাস করে তোমরা সেটার অনুসরণ করবে আজকে রাস্তায় পর্যন্ত বাড়িতে সুযোগ নেই রাস্তায় এনে মহিলাদেরকে এ ধরনের করা হচ্ছে কিনা ইউরোপে এটা ছিল রাস্তাঘাট যে বিশ্রী অবস্থা তা কারোর মতো কোনো কিন্তু আল্লাহর হজব তাদেরকে এমন করেছে যে তারা হিংস্র প্রাণীর চেউরিকৃষ্ট হয়ে গিয়েছে ফলে সেখানে পুরা সভ্যতাটাই ভেঙে পড়ে গিয়েছে পরিবার বলতে কিছুই নেই দাম্পত্য জীবন বলতে কিছুই নেই পিতামাতা বলতে কিছুই নেই আত্মীয় স্বোধন বলতে কিছুই নেই ঠিকিরা কয়েকদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম এই সংস্কৃতি যে সংস্কৃতি রয়েছে অপসংস্কৃতির বিয়ে হয়েছে পরে পরিচয় করে পাওয়া গিয়েছে যে এটি তার বাপ বাপের সাথে বিয়ে হয়েছে পরিচয় নেই শিকাল কুকুরের বাচ্চার যেমন পরিচয় নেই বন্ধ যেমন পরিচয় নেই ওই বন্য সভ্যতা আজকের আমাদের সংস্কৃতির মধ্যে ডুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এটি বূন্য সভ্যতা নয় এটি বন্য সমাজ নয় এটি মুসলিম সমাজ যাদের পরিচয় আছে যাদের আইডেন্টি আছে যারা তৌহিদের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে চায় তাদের তৌহিদ আছে বন্ধুগণ তাই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কঠিন কঠিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমি একটু পরে বলবো আমি মূলনীতিগুলো বলে আলোচনার সময় গণিয়ে গিয়েছে আর বেশি আলোচনা চলবে না এটা হল ও অনুসরণ সূন্যার মধ্যে কিন্তু সব পাওয়া যাবে সেখানে সূন্যার সম্পর্কে যারা জানে তাদের কাছে আপনাদেরকে যেতে হবে আপনি এমন ব্যক্তির কাছে গেছেন যিনি সুন্দর জ্ঞানই না যার কাছে সূন্যাস সম্পর্কে কিছু জানা নেই এবং সে কি আপনাকে কোন তথ্য দিতে পারবে দিতে পারবে না বলছে হ্যাঁ এটাও যায় যে ওটাও যায় বাবা কৃষির কৃষির বোধ দিচ্ছেন বলে আন্দাজের উপর বলছি আন্দাজের উপর গ্রেফতলাভ করেন কিসের নীতিতে এটা নয় কোন ব্যক্তি যদি জ্ঞান রাখেন শূন্য তাহলে কিন্তু তিনি হেলারদের আলো দিতে পারবেন যেই আলো দিয়ে আপনি রাস্তা দেখতে পাবেন অন্যথায় আপনাকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিবে অন্ধকারের মধ্যে ছেড়ে দিবে যার কাছে শূন্যার জ্ঞান নেই সে আপনাকে যদি কোনোদিকে নিতে চায় তাহলে সে কোথায় নিয়ে যাবে অন্ধকারে নিয়ে যাবে সে আলো তো পারবে না সম্ভব তার পক্ষে করতে হবে সুনার পরিপন্থী কাজ মূলত এটি আদৌ সংস্কৃতির মধ্যে আসতে পারে না এত মূল্য তিন নম্বর যে মূল্যীতি সেটি হচ্ছে জাহেবুল মহাদা রাজি রাহুতুল্লাহ বলেন সেটা হচ্ছে ইসলাম কোরআন এবং সুনার আঙ্গুত্য এর অবাধ্য হওয়ার নেই আল্লাহ এবং তার রাসুরের আনুগত্য কোরআন এবং সুনার আল্লাহ এবং তারা আসলে অবাধ্য হওয়ার কোন সুযোগ আনুগত্যের বিপরীত হচ্ছে কি অবাধ্য হওয়া আমার বন্ধুগণ এই আনুগত্যের বাইরে মূলত যদি কোনো ব্যক্তি চলে যায় তাহলে সেই ব্যক্তি ইসলামের যে সংস্কৃতি রয়েছে চর্চা করতে পারবে না সে অপসংস্কৃতির মধ্যে বেড়ে যাবে আপনার তো দরকার নেই তালাশ করে করে কোথায় কি পাওয়া যায় সেগুলো সব ডাস্টবিন থেকে বের করার জন্য কোন দরকার আছে কিনা আমার বন্ধুগণ আমাদের কাছে আল্লাহবুল কালাম এবং মোহাম্মদ হাদিস ওহি রয়ে গিয়েছে ঠিক কিনা এই সবচেয়ে মূল্যবান সম্পদ আছে আমরা আর অন্য কোন সম্পদের কাছে দ্বারস্থ দরকার নেই অন্য কিছু কাছে যাওয়ার দরকার নেই এই জন্য আমরা আল্লাহ তারা শুধু আনুগুত্ত দিই আল্লাহব্যের বাইরে যত আনুগুত্য আছে প্রত্যেক আনুগত্যই যদি আল্লাহ এবং তার আসলে যে আনুগত্য রয়েছে এই আনুগত্য আনুগত্যের অধীনস্থ না হয় তাহলে সেটা মূলত মানুষদেরকে অপসংস্কৃতি দিয়ে নিয়ে যাবে সেটা ইসলামী সংস্কৃতি নয় সেটা কিনা ইসলামী সংস্কৃতি আপনি এসে বলেন সাইফুল্লাহ ভাই আসেন আপনি একটা হাক্কানি পীর হন আপনার হাতে আমরা বায়াত করি বরিত করি বুঝতে পেরেছে কি আল্লাহ এবং তার আসলে নির্দেশনার বাইরে যদি আমি বরিত করি তাহলে আমি আপনাদেরকে কোথায় নিয়ে গেলাম অন্ধকার গলিতে নিয়ে গেলাম আমি আপনাদেরকে অন্ধকার করে নিয়ে গেলাম আমি মূলত বড় কষ্ট করলাম বন্ধুগণ তাই বলছি এখানে আনুগত্য নির্দিষ্ট ওই দুই আনুগত্যের অধীনে যদি কোন আনুগত্য থাকে সেভাবে হতে পারে কিন্তু এছাড়া কোনো আনুগত্য নেই এছাড়া যত বড় মুসলিগ হোক যত বড় নতুন হোক যত বড় অলিফ হোক যত বড় বিশ্বাম হোক যত বড় লাউস হোক আপনাদের শোকল এগুলোর কোনো মূল্য আছে না এগুলো ইসলামে এগুলো আমরা তৈরি করে দিয়েছি। এগুলো আমরা নিজেদের নিয়েছি এদের আনুগত্য ইসলাম আমাদের উপর ফরজ করে নেই এখানে প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের আলোচনায় আমি দৃষ্টি আকর্ষণ করতে মানে আমার কেন ইচ্ছা হচ্ছে সেটি হল এই একটা বিশাল বিভ্রাগ তৈরি করেছে কিছু সংখ্যক আজের আমাদের বন্ধু তাদেরকে আমি বন্ধুই মনে করি দুশ্মন মনে করি না তারা আল্লাহর দুঃশ্মন মনে করি না শুনে দুঃশনও মনে করি না তাদের কিছু ভুল আছে হয়তো ভুল থাকতেই পারে ভুল আমারও হতে পারে তাদের হতে পারে কিন্তু একজন লোকের ধারণা হচ্ছে যে তারা এখন একটা স্লোগান বের করেছে লামা ঝাবি এটা শুনছেন কি আপনারা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই লামাজ হাবি এই শ্লোগানটি মূলক একটা বিভ্রান্তি শ্লোগানটি কিনা লামাঝাবি কি মানে যারা মাঝাবের রসুন করে না তাহলে তিনি লামা হাবি আলি হামি আবি লামাঝাবি আসেন আবুানিপুর রহমতুল্লাহ কোন মাঝাবের রোশন করেছেন না তিনি লামাঝাবি ইমাম সাবি রহমতুল কি আবু হানিবর মাঝাবের রোশন করেছেন আবু হানিপুর রহমতুল্লাহ যখন মৃত্যু হলো। ভ্রান্ত বক্তব্য এর মাধ্যমে লোকদেরকে কন্টেম করার জন্য চেষ্টা করা হচ্ছে এই শব্দ দিয়ে মানুষের প্রতি একটা আঘাত করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা মূলত একটা বিভ্রান্ত শব্দ কোরআন এবং সুন্লার অনুসরণ এটি দিয়ে আপনি ঠেকাতে পারবেন যারা এই পথ প্রশ্নার দিকে মানুষদেরকে আহ্বান করছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। এই কাজ করার আপনার দায়িত্ব নাই আপনি আপনার বক্তব্য দেন আপনার বক্তব্য তুম সিন যদি সত্যবাদী হো তোমার দাবিতে তাহলে তুমি তোমার যে দলিল আছে সেই দলিল তুমি পেশ করবে দলিলের নীতিতে বক্তব্য দেবেন দলিল ছাড়া আড্ডা জনমানের উপর কথা আজকের মানুষগুলো আর খাবে না মানবে না মানুষ মানার কথা না কারণ মানুষ বুঝতে পেরেছে যে দলিল দিতে হবে দলিল ভিত্তিতে আমাকে বলবেন অন্যথায় বলবেন না তাই এই বক্তব্যটুকু মূলত বড় ধরনের বিভ্রান্তি চার নম্বর যে মূল্য যে বৃত্তির উপর মূলত ইসলামী সংস্কৃতি বা আমাদের সংস্কৃতি সেই মূল্যীতি হচ্ছে আখিয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আখরাতের চেতনা আমার বন্ধুগণ যত সংস্কৃতির কথা বলেন যত আখলাকের কথা বলেন যত চরিত্রের কথা বলেন যত আচরণের কথা বলেন যদি আখেরাতের প্রতি আপনার ইমান দুর্বল হয় তাহলে আপনি এই সংস্কৃতি অনুসরণ করতে পারবেন পারবেন এই জন্য পুরাণে রিমের মধ্যে বারবার আল্লাহবুর আলমীন আখেরাতের কথা বলেছেন খেলনা বালতুকার জীবন আমি দিন তোমরা ওই পরকারকে পরকালের শাস্তিকে পরকালের প্রতিদানকে তোমরা অস্বীকার করে করছো ফলে যদি কোনো ব্যক্তি তার আখেরাতের কথা চিন্তা করে তাহলে দুনিয়ার যে সংস্কৃতি আছে অপসংস্কৃতি এগুলোতে সে কোনদিন গা বাসিয়ে দিতে পারে না এই গণ্ডালিকা প্রবাহে কারণ হচ্ছে সে জানে এটা নিশ্চিত তার জানা আছে যে এগুলো মূলত ইসলাম কি করে না অনুমোদন দেয় না আপনি আসুন আপনি আজকে যে সংস্কৃতির নামে যে কাজগুলো করতেছেন যদি একটু অ্যানালাইসিস করেন যে আমার এটার মাধ্যমে আমি কি সবাব পাব আখড়াতে সব না পেলে তাহলে কি হবে আপনার কথা সব নেই লিপ্ত করবে বলেছেন আল্লাহ রব্লা বলেছেন মূলনীতি মূলনীতি আমাকে এক বন্ধু বললো যে সে ভাই এটা এমনি করে আর কি লোকেরা মানে এমনি করে বলতে কি বুঝাচ্ছি বেহুদের কাজ অনর্থক কাজ ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তারা সতর্ক করে দিয়েছেন একজন ব্যক্তির ইসলাম সুন্দরভাবে ইসলামকে পরিপালন করার দলিল হচ্ছে প্রমাণ হচ্ছে যে থরকুমালা যেটা অনর্থক কাজ সেটাকে সে পরিহার সেটাকে সে বর্জন করবে সেটাকে সে ছেড়ে দিবে এই জন্য আমার বন্ধুগণ এখানে স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে ফালতু কাজের কোন সুযোগ ইস্তাবের মধ্যে নেই হয়তো বাদত হবে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য হবে অন্যথায় আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা হয়ে যাবে বুঝতে পেরেছি কিরা আর চার নম্বর যে মূলভিত্তির উপর মত আমাদের আকিদা আমাদের এই সংস্কৃতি সেই সংস্কৃতি হচ্ছে চার নম্বর পয়েন্ট হল আখ প্রতি আমাদের দূর আস্থা থাকত আখড়াতের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কিন্তু আমরা সত্যিকার অপসংস্কৃতির মধ্যে আমরা দাবিত হয়ে যাব কারণ আপনার প্রত্যেকটা কাজ আপনি আপনার দুনিয়ার আখড়াতের তালাস করতে হবে করতে যে আমি এখানে এই যে মানে রাস্তার মধ্যে রাস্তাগুলো মোটামুটি পিচ দিয়ে কালো করেছে সুন্দর কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার মধ্যে এগুলো আঁকলেন কি জন্য একজন পাগলকে যদি আপনি বলেন যে টাকা খরচ করে এখানে রাস্তার মধ্যে এগুলো করা করবে কিনা তাহলে দেখেন শৈতান কত বড় বিতাড়িত শৈতান কত বড় বুদ্ধিজীবী যে আমাদেরকে আমি এসে দেখলাম যে পুরা সকাল বেলায় গেলাম যে পুরা রাস্তার মধ্যে সারা রাত ধরে প্রয়োজনীয় সাত আট জনকে দেখলাম পুরা গায়ের মধ্যে রঙ আর রং রাস্তা পুরাটা এঁকে আদো এটা সবের কাজ আপনার মনে করেন আদৌ কোন এর মধ্যে দুনিয়ার কোন ফায়দা আছে মনে করেন যেখানে দুনিয়ার ফায়দা নেই আসে তাদের কোনো ফায়দা নেই তাহলে এই কাজে কেন নিজেকে লিপ্ত করলেন অপচয় করলেন খারাপ কাজ করলেন এবং মনে করলেন যে এটা হচ্ছে সংস্কৃতি না বন্ধুগণ এটি সংস্কৃতিটা এটা সাগলানি संस्कृत नाम संस्कृत मानुष के असभ्य बनिए देखिए मानुष के, के, दे। के, दे। के लेंटा दे आज के मध्य के कतगनो लाल सात कपड़ पर दिले क्या सभ्य कर लो सभ्यार যদি একই হয় তাহলে সেটা কিন্তু সংস্কৃতি নয় আজকে অপসংস্কৃতি আমাদেরকে সয়লাভ করে দিচ্ছে এই জয়লাভের কারণ আছে কারণগুলো আমরা এখানে করেছি আটটি কারণ আজকের আলোচনার আমরা সেগুলো আলোচনা আর করব না শুধু আমি আপনাদেরকে এতটুকু বলব আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদের সংস্কৃতির যেই পাঁচ বা ষাটটি মূলনীতি বলেছেন তার প্রথম মূলনীতি হচ্ছে যে হাদিসটি আমি বলেছি এই হাদিসটি আমি অনুবাদ করে আজকের আলোচনা শেষ করে দেব আবদুল্লাহ ব্রম অদাহ বলি যে হাদিসটি আরি শ্রী মোহাম্মদ ইবাহুলসমাদের মতো বর্ণনা করেছেন এবং বর্ণনা করেছেন সেটি হল কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাথে নিজের আচার আচরণা বিশ্বাস নিজের আমলকে কোন সম্প্রদায়ের সাথে মিলিয়ে নেয় তাদের আকিদা বিশ্বাসের মতো আকিদা বিশ্বাস করে তাদের আচরণের মতো আচরণ করে হিন্দুদের হিন্দু হিন্দুয়ানী আচরণ আপনি করেন খ্রিস্টানদের খ্রিস্টান আচরণ করেন খ্রিসমাস ডে পালন করতেছেন ২৫ ডিসেম্বর পালন করতেছেন তারপরে পয়লা জানুয়ারি পালন করতেছেন তারপর বৈশাখ পালন করতেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো মূলত সম্পূর্ণ ইসলাম অনুমোদিত কোন সংস্কৃতি নয় এগুলো পালন করতেছেন তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমরা মুসলিম থাকতে চাই আমরা খ্রিস্টান হতে চাই আমরা বৌদ্ধ হতে চাই না আমরা হিন্দু হতে চাই না আমরা হিন্দুদেরকে গালি গালাজ করছি না তাদেরকে তাদের দিন নিয়ে তারা দিন পালন করুক কিন্তু আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ভাইদেরকে তাদের এই সভ্যতা থেকে বাঁচাতে চাই বুঝতে পেরেছি কিনা এই আমি আপনাদের সামনে কথাগুলো বলেছি তাদের প্রতি আমার আক্রোশ নেই তাদের প্রতি আমার কোন আক্রমণ নেই তারা তাদের দিন অনুযায়ী তারা জীবনযাপন করুন কিন্তু তারা তৌহদপন্থী হতে পারলে তাদের জন্য নাজাতের কথা রয়েছে তাদেরকে না যাদের দেওয়া দিব কিন্তু বুঝতে আমাদেরকে আজকে এই হিন্দু আর থেকে এই অপসংস্কৃতি থেকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে এগুলো মূলত জাহিরিয়াত এগুলো কি জাহেরিয়ত এই জাহেরিয়ত থেকে আমাদেরকে বেরোতে হবে অন্যথায় আমি আমার ইসলাম আমি আমার সংস্কৃতি যে তৌগিনীর সংস্কৃতি রয়েছে যে সুন্নার সংস্কৃতি রয়েছে যেই আল্লাহ এবং তার রসলের অঙ্গত্যের সংস্কৃতি রয়েছে যেই পরকালীন সংস্কৃতি রয়েছে আখড়াতের সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি অনুযায়ী আমি আমার জীবনকে তৈরি করতে পারবো না বন্ধুক্ষণ আসুন আজকে আর আলোচনা করতে চাই না অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি এর মধ্য কথা হচ্ছে এই ইসলাম মূলত তার সংস্কৃতির জন্য যে মূলনীতি দিয়েছে যে বৃত্তি দিয়েছে সেই বৃত্তির আলোকে আমার প্রত্যেকটি কাজকে বিচার বিশ্লেষণ করে অগ্রসর হতে হবে গড্ডালিকা প্রবাহে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার নবী সাল্লা সাল্লাম মূলনীতি জানিয়ে দিয়েছেন সেটা হলো ওই কাফেরদের কোন কারণে সাদৃশ্য যাতে আমার না হয় সেই দৃষ্টিভঙ্গি আমার নবী সাল্লাহ দিয়েছে তাদের আচার আচরণের বিরুদ্ধাচরণ করতে হবে তাদের আচার আচরণের আমাদেরকে বিপরীত করতে হবে আমি তাদের আচরণের জন্য তাদের অনুসরণ করার জন্য আমাকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে আসুন না আমরা অন্তপক্ষে এই দুর্নীতিটুকু বুঝি বাকিগুলো ইনশা আল্লাহ অন্য সময় শেয়ার করবো আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে তফিক দান করে যে কথাগুলো আলোচনা করেছি সেগুলো আমরা যাতে করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পালন করতে পারি এবং এই দাবা অন্যদের কাছে পৌঁছাতে পারি আর আমি অত্যন্ত বিনয়ের সাথে সক্রিয়া আদায় করছি সর্বপ্রথম আল্লাহাবুল আল আমিনের তারপর আমি শুভ জ্ঞাপন করছি মা ওয়েসাক আল ইসলামিয়া এই মাখাদের এই ইনস্টিটিউটের এই ইনস্টিটিউটের মহাপরিচালক প্রতিরোধ শেখ আকরাবুল আব্দুল সালামেন আসলে আমাকে মানে আমি কোনো আলেম নই সাধারণ লোক তারপরেও যে আমাকে এখানে কিছু কথা বলার জন্য কৌফিক মানে সুযোগ করে দিয়েছেন এজন্য আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা যারা আসলেই অনেকক্ষণ পর্যন্ত যেভাবে বসে আছেন কষ্ট করে আপনাদের আল্লাহ রাবুল আলমিন যাতে কবুল করেন আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করছি এবং আপনাদের এই আমলটুকু যাতে তিয়া হতে দিন কঠিন সময় আপনাদের নিজে হাসানাতের মধ্যে যাতে আল্লাহ সুবাহ সামিল করে দেন এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি প্রশ্নের উত্তর মধ্যে আমরা দীর্ঘ সময় নিতে চাই না যেহেতু উনটা পর্যন্ত বলা হয়েছে মানে আর বেশি সময় নেই একই দিনে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কিনা যদি কোনো মানে তালিক থাকে শেখ আকরাম রুজ্জামান তালিক করবেন আমি একটি কথা বলব সেটা হচ্ছে এই এই ওলামাই কেরামের মাঝে প্রাচীন মানে যুগ থেকে মতাকার দেবীদের কাছ থেকে ইফতলাভ হয়েছে মতবার্তক্যমেছে শেখুল ইসলামিয়া রহমতুল্লা আলাই মিজু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ওলামায় ক্যালামের পূর্ববর্তী ওলামায় ক্যালামের এই বিষয়ে মত থাকলেও গোটা মুসলিম উম্মা একটি বিষয়ের উপর তাদের আমলি ঐক্যমথে পৌঁছে গিয়েছে সেটা হচ্ছে যেখানে চাঁদ যে সময় দেখা যায় সেই অনুযায়ী ঈদ করা সুতরাং মুসলিম উম্মার মধ্যে আর নতুন করে বিবেদ তৈরি করার প্রয়োজন নেই এটি হল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি কনফার্ম হয়ে যে তিনি চাঁদ দেখেন নাই তাহলে সমস্ত ওলামায় ক্যালামের ঐক্যমত সমস্ত ওলামায় আমার ঐক্যমত করা এই এইটুকু হয়েছে যখন তখন হয়েছে সেটা হচ্ছে সন্দেহ ছিল দেখেছে কি দেখে নাই। এই এর উপর ভিত্তি করে মূলত এখতলাফ হয়েছে কিন্তু বর্তমানে আর এই সন্দেহ নেই যেহেতু গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এটা প্রমাণ করে দিয়েছে যে সৌদি আরবের সাথে বাংলাদেশে চাঁদ দেখা যায় না বুঝতে পেরেছেন কিনা এবং আপনি কনফার্ম হয়ে গিয়েছেন যেমন গত বছরের কথা বলি গত বছর যখন সৌদি আরবের চাঁদ দেখা গিয়েছে যে মুহূর্তে চাঁদ দেখা গিয়েছে তখন বাংলাদেশে যখন ঘোষণা দেওয়া হয়েছে তখন বাংলাদেশে রাত্রের এগারোটা পঁচিশ মিনিট আমাকে টেলিফোন করেছে সৌদি থেকে জানিয়েছে এখন ঘোষণা দিয়েছে চাঁদ দেখা গিয়েছে তখন বাংলাদেশে রাত্রের এগারোটা পঁচিশ মিনিট আপনি আমাকে বলেন তো এগারোটা পঁচিশ মিনিটে আদৌ কি বাংলাদেশে চাঁদ দেখার কোন সম্ভাবনা আছে কিনা তাহলে আমরা কনফার্ম হয়েছি আমরা তার দেখি নাই বুঝতে পেরেছেন কিনা তাহলে কনফার্ম যদি হয়ে যায় কোনো ব্যক্তি সমস্ত লমায় কারণ লক্ষ্য কিন্তু তার শিয়াম পালন করা যায় নেই এই মাসালা খুব সূক্ষ্ম করা বলেছি যদি বুঝতে পারেন তাহলে ভালো না বুঝতে পারলে বড় বুদ্ধি সময় বুঝে নেবেন জি খতনা করার সুন পদ্ধতি কি কখন করতে হয় শূন্য পদ্ধতি হচ্ছে জিনিসটা হল ছোটবেলায় করা সপ্তম দিন করা হচ্ছে উত্তম সপ্তম দিন করা হচ্ছে উত্তম কিন্তু বিশেষ করে যারা মানে যে প্রাপ্তবয়স্ক সন্তান না হয় ক্রিমিচিট যারা হয় এদের ক্ষেত্রে ডাক্তাররা ডাক্তারের পরামর্শ নেওয়াটা উত্তম কারণ আপনি ঘটনা করার দিকে যদি সেখানে সমস্যা তৈরি হয় তাহলে ডাক্তারের পরামর্শ দিতে পারবেন এরা এদের অবস্থান সম্পর্কে তবে যদি পরিপূর্ণ বয়সের বাচ্চা হয় তাহলে তাদেরকে সপ্তম দিন করালে তাদের কষ্ট কম হয় এবং এটি সবচেয়ে উত্তম এবং সেটা করতে পারেন যদি কেউ এই দিন না করাতে পারেন তাহলে সেই ছোট অবস্থায় করায় নেওয়াটাই ভালো আমাদের এখানে একটা প্রচলন আছে সেটা হলো বয়স টয়ে বেড়ে গেলে করায় এক্ষেত্রে কষ্ট কষ্ট হয় বেশি দ্বিতীয় নম্বর হচ্ছে এটি উল্লাস নগর সুনার নির্দেশনা সঠিক নয় বুঝতে পেরেছেন তবে খতনা হয়ে যাবে কোন সন্দেহে আমি বাইয়ের বাসায় থেকে অফিস করি বাই ইউ সিবি ব্যাংকে চাকরি করে বাই আমার থেকে কোনো প্রকার খরচ নেই না আমার কি বাইয়ের সাথে থাকা যাবে আপনার বাইরের সাথে আপনি পারেন থাকা যায় যেহেতু মানে আপনার ভাই সেটা আপনাকে দিচ্ছে এটি আপনার জন্য কোন অসুবিধা নয় তবে আপনার ভাইকে উপদেশ দিতে পারেন যে ইসলাম মূলত সুদকে হারাম করেছে সুদের সাথে এই সম্পর্কটুকু আপনি মানে রাখবেন না কারণ আল্লাহ গুল আল ওই যে বললাম না ইহুদিদের কথা সব ভুলে গিয়েছে আমরাও ভুলে যাচ্ছি বুঝতে পেরেছি কিরা যেই সুদকে আল্লাহবুল্লাহ আপনি কঠিন ভাবে হারাম করলেন সেই সুদের সাথে আগে আল্লাহ আকবর দিয়েছেন মাসা আল্লাহ এটা কিন্তু শূন্যত নয় বুঝতে পেরেছেন কিনা সুন্নত হিসেবে দেবেন না এমনি লিখতে পারেন অসুবিধা নেই তবে এটা শূন্য আগে আল্লাহু আকবর দেয়া ঠিক আছে প্রশ্ন বেশি বয়সের পিতামাতা। নিজে তেমন কোনো কিছু করতে পারে না তাদের গোপন অঙ্গের লোম পরিষ্কার সরিয়া বিধান কি যদি তাদের বয়স এমন হয়ে যায় যে তাদের বয়সটা এমন হয়ে যায় যে তাদের নিজেরা কাজ করার মতো ক্ষমতা রাখে না ক্ষমতা রাখে না সেক্ষেত্রে তাদের উপর থেকে এই হুকুম সাক্ষেত হয়ে যাবে এই হুকুম তাদের উপর থেকে সাক্ষেত হয়ে যাবে তারা যেহেতু এই কাজের জন্য অক্ষম হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন কি না। তবে এখানে কি আল্লাহ একবার কি প্রচলন আছে নাকি সবাই দেখি যে পশ্চিম লাগে আল্লাহ একবার ঠিক আছে প্রশ্ন চুলক গোপনঙ্গের লোম পরিষ্কার করে পানি না পাওয়া গেলে সারাত আদায় কিভাবে করতে হবে পানি পাওয়ার সত্য নয় এ যে পানি পাওয়া শর্ত নয় এটি পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে পানি পাওয়া সত্য এর জন্য গোসল শর্ত নয় বাধুয়ার বিবাহের জন্য পাত্রপাত্রীকে দেখার সময় কোনো হাদিয়া দেওয়া যাবে কি যদি কোন হাদিয়া দেন এটা নিষেধ নয় জাহেজ কিন্তু মানে হাদিয়ার প্রচলন বাধ্যতামূলক করে নেই আর কোনো বিধান নেই বুঝতে পেরেছেন না। তবে হাদিয়া দিলে এটা নিষেধ নয় ইসলাম হাদিয়া যাকে পছন্দ করেছে হাদিয়া দিতে পারেন যদি দেখ ভালো দিতে পারেন্সে গেলে দেওয়া গেলে কি কি দেওয়া যাবে আপনি হাদিয়া কি দিবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কি হাদিয়া কি গরু দিবেন না ছাগল দিবেন সেটা আপনি ভালো জানেন বিয়ে করতে গিয়ে কে কি ধরনের হাদিয়া দেয় এটা জানা নেই এটাই জানার কথা তাহলে এ লোকের বিয়ে না বিয়ে করতে যাওয়াটাই উচিত না আপনারা কি মনে করেন কারণ বিয়ে করতে গিয়ে সেখানে যদি সে অন্য রকম করে ফেলে এটা তো আগে জানতে হবে জি হাদিয়া দেয়া বিষয় কি হাদিয়া দেয়া যায় না যায়জ নেই তবে হাজিয়াকে বাধ্যতামূলক করা যায় নেই আর হাজিয়া যে কোন কিছু দিতে পারেন সম্মানজন সম্মানজনক হলে ভালো দুই হাত দ্বারা বোতল ধরে পানি পান করলে শূন্য আদায় হবে কি দুই হাত দিয়ে করেন তাহলেও কোনো অসুবিধা নেই মানে যেহেতু ডানহাত রয়েছে তাহলে শূন্য আদায় হয়ে যাবে শূন্য আদায় হয়ে যাবে আমরা অনেকেই চাপাখানা চাকরি করি অনেক সময় ছবি সহ পোস্টার চাপাতে হয় এমন অবস্থায় কি করতে পারি এটি বালুয়া এটাকে বলা হয়েছে বালুয়া মুসিবত আপনি আপনিখানায় চাকরি করেন আপনি করতে পারেন আর আপনার দৃষ্টিকে দৃষ্টিকে সংযত রাখবেন এছাড়া আপনার অতিরিক্ত করার কিছুই নেই দৃষ্টিকে সংযোতা রাখবেন এটি আপনার জন্য যাইজ না যাইজ নয় এটি আপনার জন্য যাইজ বালুয়া মুসিবত যেমন আপনি এখন রাস্তায় যাচ্ছেন আপনি কি করবেন তাহলে চোখ দুটা খুলে নিয়ে বাসায় থাকতে আসতে এরপরে আপনি বোরকা পড়তে হবে আপনি চলতে পারবেন না এবার বলেন যে আমার জন্য গর্ত করেন গর্ত করে উপর দিয়ে দেন অসম্ভব এটি বালুবা বলা থাকে যেখান থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না রক্ষা করার কোনো তখনই সম্ভব যখন মানুষ সত্যিকার ভাবে এগুলো ব্যাপারে বুঝবে মানুষের মধ্যে সে জ্ঞান আসবে তখন সেগুলো থেকে বেছে আসতে হবে এগুলো কঠিন বিষয় এসার নামাজ জামাতে আদায়ের সময় এক অথবা দুই ছুটে গেলে আমি বাকি সালাদ গুলো আপনি আদায় করবেন আপনার এক রাকাত হয়ে গেল প্রথম ডাকাত শুরুতে লবাদ করতে হবে না যেই যে রাকাত আপনি মনে ছুটে গিয়েছে মানে সেটা যদি আপনি রাত করতে চান উচ্চস্বর করতে পারবেন এসা সরাতের মধ্যে জায়জ রয়েছে আর নিম্ন স্বর করতে পারবেন যেহেতু জাহারি জায়জ রয়েছে এসা শুধু তিনটি মেয়ে আছে শুধু আর কি তিনটি মেয়ে আবার এরপরে আবার কি চাচ্ছেন আপনি পাঁচটা যাচ্ছেন ওই ব্যক্তির তিন মেয়েকে সব জমি লিখে দিতে চায় এটা কি ইসলাম না আরাম কাজ করবেন না এই যে হারাম কাজ তিনি কেউ করে থাকেন তিনি গুণাকার হবেন এ দায়িত্ব তাকে সম্পদ মূলত আল্লাহ বন্টন করেছেন বন্টন করবেন গরু বক্রি ওট বেড়া ও দুম্বা অর্থাৎ হালাল চতুষ্প পানির মলমূত্র না পাকি না তিনি সালামতামাইকারী রয়েছে একদলামীটাকে মানে বলেছেন হালাল বা বৈধ মানে এটা হালাল মানে হালাল বলতে মানে পবিত্র মানে বুঝাচ্ছি এটাকে মানে হালাল বলতে আবার আপনারা খাওয়া শুরু করে দেবেন উঠে ওষুধ হিসেবে উঠে পেশাব খাওয়ার বিষয়টি যারা সাব্যস্ত হয়েছে তবে এই এইবার আলামতলাপ হয়েছে হিন্দু খ্রিস্টান বাড়িতে কি খাওয়া খাবার যাবে। হিন্দু এবং খ্রিস্টানদের বাড়িতে খাবার যায়জ তবে হালাল খাবার হতে হবে হালাল খাবার হতে হবে কোরআন শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে এবং নির্দিষ্ট করেও কি টাকা নেওয়া নির্দিষ্ট করে নিতে পারবে এমনিও নিতে পারবেন দুটাই যায় শার্ট প্যান্ট কোট ও টাইকি পড়লে কোন সমস্যা হবে সমস্যা কিছু হওয়ার নেই তবে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেটা লঙ্ঘন করতে পারবেন না যখন প্যান্ট পরবেন তখন সেটা ডিলার দ্বারা হতে হবে যাতে করে আপনার অঙ্গ সব বোঝা না যায় এবং সেটা দেখতে হবে ইসলামে ড্রেসের জন্য কিছু কোড দিয়ে আছে সে কোডগুলো আপনি জেনে সে অনুযায়ী পড়বেন তবে এগুলো ইসলামেশনে মধ্যে হারান কিছুই না হারান কিছুই নির্বাচনে ভোট দেওয়ার উপর মতামত পেশ করুন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে পরবর্তী সময়ে আজ আমরা করে কেউ বলেছেন যাইজ কেউ বলেছেন না যাইজ বুঝতে পেরেছে কিনা কেউ বলেছেন যাইজ কেউ বলেছেন না যাইজ তবে সেটা নির্ভর করছে আপনি কাকে ভোট দিবেন তার উপর বুঝতে পেরেছেন যদি আপনি দেখেন যে এমন লোক তাকে ভোট দিলে হয়তো আপনি মনে করেন যে কে ভোট দেওয়া যেতে পারে তাহলে ভোট দেওয়া না যাইজ নয় ভোট দেওয়া যায় ইখতারাফ রয়েছে আমি বলেছি ইসলামিক রাজনীতি কি যাইজ ইসলাম পরিপূর্ণই ইসলাম রাজনীতি অর্থনীতি সমাজনীতি শুধু ইসলামকে আপনি রাজনীতি মধ্যে সীমাবদ্ধ করছেন কেন ইসলামকে যদি শুধু রাজনীতি মধ্যে সীমাবদ্ধ করেন তাহলে ইসলামকে আপনি সীমাবদ্ধ করলেন সংকীর্ণ করলেন এই সংকীর্ণতা ইসলামের মধ্যে রাজনীতি ইসলাম ব্যাপক ইসলাম সবকিছুকে সামিল করে বুঝতে পেরেছেন ইসলাম মধ্যে রাজনীতি নেই তাহলে ইসলাম অপরিপূর্ণ আর ইসলাম মানে ইসলামের অর্থনীতি সমাজনীতি রাজনীতি সবই ইসলামের মধ্যে রয়েছে এবং একজন মুসলিম তে সব জন্য নির্দেশিত তিনি ইসলামের অর্থনীতিও মানবে ইসলামের রাজনীতি মানবে ইসলামের সমাজনীতিও মানবে সবকিছু নির্দেশিত নাম শোনা মাত্র চোখে সাব্যস্ত হয়নি এই কাজটি বেদাত এই কাজটি বেদাত বুঝতে পেরেছেন অনেকে দেখা যায় যেভাবে চোখ এটি শুদ্ধ নয় হাদিজ দ্বারা সাব্যস্ত হয়নি আমি এনসিসি ব্যাংকে কি পদে চাকরি করি এ চাকরি করা যাবে না। আমি দুঃখিত যে মূলত চেষ্টা করুন অন্যত্র চাকরি নেওয়ার জন্য যেহেতু সমস্ত ওলামায় কেমন লক্ষ্যমতে সুদি ভেঙকে নিজেকে লিপ্ত করা হারান কারণ যেহেতু সুদের সাথে সরাসরি সম্পর্কিত আমি ফরাজ নামাজ পৌঁছি আর এই সময় আমার মা আমাকে ডাকছে এখন আমি নামাজ পড়ে যাব না আমার মায়ে ডাকে মা সাথে মানে এমনি অপ্রয়োজনীয় কোনো কাজে ডাকেন তাহলে আপনি মায়ের ডাকে সারা দেওয়ার দরকার নেই ফল ছড়া আদায় করাটাই আপনাকে উত্তম কিন্তু যদি মা যদি তার এমন প্রয়োজন যেটি মানে এখনই আপনাকে করতে হবে এমন কোনো প্রয়োজন হয় যায় তাহলে উত্তম হচ্ছে আপনি মায়ের ডাকে সারা দিয়ে মায়ের কাজটা সারাবেন তারপরে আপনি আবার ফল সড়াতে অংশগ্রহণ করবেন যেটি মানে মায়ের পক্ষে একা করা সম্ভব নয় এমন কোনো কাজে যদি তিনি ডাকেন মোবাইলে ছবি তোলা যায়জ কিনা হ্যাঁ মোবাইলের ছবি তোলা যায়জ এবং ইস্তলাফ রয়েছে তবে বিশুদ্ধ যারা ভালো করে বুঝেন মোবাইল সম্পর্কে যারা বুঝেন তারা বলতে পারবেন এটা সুনির্দিষ্ট কোন ছবি না জি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মাহদিআ আল আগ আগমন সম্পর্কে কোরআন এবং হাদিসের তৈরি বললে কৃতজ্ঞ হব আপনি কি অপেক্ষা করছেন গুপ্তা আদার ইমাম মাহাদির আগমনের জন্য আল্লাহ রাসুল কোরআনের মধ্যে আসেনি আল্লাহ রাসুল সাল্লাহ এর মধ্যে স্পষ্ট করে বলেছেন এটি সুনান্তিরতের মধ্যে একজন আসবেন আমার নামে নাম হবে এবং আমার কুনিয়াতে কুন এবং তিনি আসার পরে তিনি আদর করবেন ইমাম মাহাদীর কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তবে এটা নিয়ে মানে আমাদেরকে অপেক্ষা করতে বলে নাই এটা আমাদেরকে সতর্ক করা হয়েছে বুঝতে পেরেছেন কিনা এটি আল্লাশাল মানে ভবিষ্যতে যে সমস্ত বিষয় সম্পর্কে তাকে জানানো হয়েছে কুম্বাদকে সেই বিষয়গুলো নির্দেশনা দিয়েছেন এখন একজন লোককে দেখা যায় যে মানে তারা অপেক্ষা করতেছে মনে হয় যেন বসে মানে মাহাদি আসেন শুধুমাত্র মাহাদজার বা অপেক্ষা করতেছে শিয়ারা শিয়ারা প্রত্যেক বছর ইরাকের সজাম গিয়ে তারা চিল্লাচিল্লি করে আওয়াজ করে বুঝলেন না যে শিয়ারা বলতে থাকে আব হাসান আশকারি যে আপনি বেরি আসেন তাদের ধারণা হচ্ছে সর্বশেষ মোহাম্মদুল হাসান আবুল হাসান আজকারী রহমত রহমতুল্লাহ আলাই তিনি চার বছর বয়সে সারদাবে সামুরাতে পালিয়ে গেছেন বুঝতে পেরেছেন কিনা ওই সরদাবে সামুরাতে পালিয়ে গেছেন তিনি আমাদের আগে ওখান থেকে আবার বেরিয়ে আসবেন এই জন্য প্রত্যেক বছর তারা সেখানে গিয়ে চিৎকার করে করে ডাকে যে ফিরে আসেন আমরা অপেক্ষা করতেছি এই উম্মাদ অপেক্ষা করতে বলেন নাই। এগুলো নিয়ে আমাদের অপেক্ষা করে যে উমুক মাহাদি আসছে ধরনের চিন্তা করার যখন আসবে তখন উম্মাতেন যারা সত্যিকার ভাবে উপলব্ধি আছে উপলব্ধির জ্ঞান আছে যাদের কাছে আলো আছে তারা বুঝতে পারবে যে মাহাদি এসেছেন বুঝতে পেরেছে কিনা এই জন্য অন্য অপেক্ষার প্রয়োজন নেই ইসলাম ব্যাংকের সাথে লেনদেন হালাল বা সুদ হবে জানাবেন ইসলাম ব্যাংক চেষ্টা করে থাকে সুদমুক্ত লেনদেন করার জন্য যেহেতু ব্যাংকের পদ্ধতিগুলো মূলত সুদমুক্ত করার জন্য ব্যাংকের একটা শরিয়া বোর্ড রয়েছে সুতরাং সেই সরিয়া নীতি অনুযায়ী মুক্ত লেনদেন করতে তারা চেষ্টা করে যাচ্ছে কোন মেয়ে তার বাবার অমতে নিজ ইচ্ছায় বিয়ে করতে পারবে অভিভাবকের অনুমতি ছাড়া অভিভাবক ছাড়া যদি বিয়ে করেন তাহলে বিয়েকে জায়েজ করে এই বিয়েকে জাহেজ করেন এক্ষেত্রে যদি অভিভাবককে এখানে দৃষ্টিভঙ্গি জানতে হবে অভিভাবককে যদি বুঝায় যে আমি এখানে বিয়ে করতে চাই তার দৃষ্টিভঙ্গি যদি অভিভাবক কাছে পৌঁছায় আর অভিভাবক যদি অন্যায়ভাবে আদল করে আদল হচ্ছে অন্যায়ভাবে তাকে বাধা দেয় বারণ করে না আমি এখানে বিয়ে দিব না তখন তার যুগে যাই যাচ্ছে তিনি পৌঁছে যাবেন কোর্ট এর মাধ্যমে তিনি এই বিয়েটুকু করাবেন যদি কোর্টের মাধ্যমে হয় তাহলে এটি অথরাইজড পারসন যেহেতু মানে আদুলকার অভিভাবকরা যদি দায় আমাদের অভিভাবকদের সমস্যা হচ্ছে এখানে যে মানে মেয়ে মেয়ে যদি মেয়ে যদি বিয়ের জন্য প্রস্তাব দেয় দিতে পারে মেয়ের জন্য বিয়ের কথা বলা যে আমি বিয়ে করতে চাই অভুখকে এটা কি হারাম হবে কিনা আপনার কি মনে করেন হ্যাঁ মেয়ের অভিমুখ এখানে কাজ করবে কারণ সে বিয়ে করতে চাচ্ছে এই ক্ষেত্রে অভিভাবকরা জোর করে না এখানে বিয়ে দেওয়ার সময় মেয়ে বলছে কেন এবার তো হারানি করে দিচ্ছে আর কোনদিনে বিয়ে হবে না অভিভাবকদের ভুল আছে এখন আর তার যদি এই প্রস্তাব এমন হয় যে না আপনি দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন সমস্যা নেই বুঝলেন তাহলে আপনি বিয়ে দিয়ে দিবেন অসুবিধা কোথায় আপনি বলছেন না আমাদের মত মানে এত মানে অর্থ সম্পদ থাকতে হবে গাড়ি থাকতে হবে এই থাকতে হবে এটা খেয়াল রাখবেন প্রথমে কিন্তু হাদিসের বক্তব্য শুদ্ধ আহ কয় সালাদে দিলে কাফের হয়ে যাবে দশ ও ছেড়ে দিলে কাফের হয়ে যাবে সালাদ তার এবার আপনি যতক্ষণ সালাদ আদায় না করেন ততক্ষণ পর্যন্ত কাফের ঠিক আছে কোন ব্যক্তি যদি দৈরিক চার অক্স সালাদ পড়ে এক ছেড়ে দেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে কি আবার গোসল করে ফেলেছেন এটা তার গোসল করতে হবে না সালাত শুরু করলেই তার কি হয়ে যাবে সে ইমান দারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে অথচ দেখা যায় যে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখানো হয় এটা কি উক্ত আয়াতের বিপরীত নয় আয়াতের বিপরীত নয় আয়াতেই বুঝেন নেই আর সমস্যা হচ্ছে এখানে আয়াতে দৃষ্টিকে সংযত করতে বলা হয়েছে যাতে করে কোনো কুদৃষ্টি লোলুক দৃষ্টি নারীরা পুরুষদের প্রতি না দেয় কিন্তু নারীদের জন্য পুরুষদেরকে দেখা হারাম নয় রাস্তায় আপনি চলতেছেন রাস্তা যদি আপনার সামনে পুরুষটা পড়ে হারাম নয় পুরুষরা যদি আপনার কাছে লেনদেন করে আপনি তার সাথে কথা বলে হারাম নয় এবং নারীরা দেখতে পারে সেই বোঝায় হাদিসের মধ্যে এসেছিলাম আয়সা আদিকে হাবাসদের যে মসজিদের মধ্যে তারা খেলতেছিল আয়সা আজি তানা দেখতেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহামের কাদের উপর মুখ দিয়ে এবং আয়সা আদি বলতে আল্লাহ রাসুল সাল্লাহ বিরক্ত হয় নাই আমি বিরক্ত হয়ে তারপরে বন্ধ করে দিয়েছি আল্লাহ বিরক্ত হয় নাই আমাকে কাঁধ দিয়ে রেখেছে আমি কাঁধের উপর দিয়ে তাদের খেলা দেখতেছিলাম এটি না সেখানে দৃষ্টি সংযতের কথা যদি চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন নিলূপ দৃষ্টিতে তাহলে এটা দৃষ্টি সংযত করলেন না তাহলে আপনি গুণাগার হবেন বুঝতে পেরেছেন কিন্তু চোখ বন্ধ করে মানে খারাপ দৃষ্টি দেওয়া কিন্তু এটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আপনার দৃষ্টিটা খারাপ নিলূপ দৃষ্টি আপনি দিতে পারবেন না এরপর শেষ শেষ আমি দিব না বিনা প্রয়োজনের ছবি সময় শেষ না ছবি তোলা যাবে কি না প্রয়োজনে ছবি তুলে হারান মানে অনেকে দেখা যাচ্ছে মানে অপ্রয়োজনীয় খালি ছবি তুলতেছে ছবি তুলতেছে অপ্রয়োজনীয় কোন কাজ ইসলাম অনুমোদন দেয়া হয়তো সেটা অপসর হবে নলে বেগুতা কাজ হবে বুঝতে পেরেছেন কি না অপসয় ইসলামে হারালে হারান হারান বেহুতা কাজ ইসলামে অবৈধ কেউ তো কাজের কোনো সুযোগ নেই মানুষ শুধু এটা করবে না প্রয়োজন দেখা দিলেই চলে উঠাবেন যদি বইতে হয় তাহলে বলে দিয়েছি শুক্রান সময় শেষ হয়ে গেছে